أَ حَن إلَكَكَمأَو حَن إِلَ نُحَّ بينَ مِ ب وَأَو حَن إلَ عبَضه م وَإسممعين وَإْحافَ وَعقُوبَ وَ الأسبَطِ وَوعسَ وَوبَ وَيونوس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 আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস তাদের ত্যাগ ধৈর্য আল্লাহর প্রতি সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ অস্বীকার করার কারণে পড়ল শাস্তি সিনায় উপত্যকায় একটি ক্ষুদ্র জায়গায় তারা আটকা <laughs> প্রতিদিন তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করত কিন্তু সন্ধ্যায় একই জায়গায় ফেরত আসতার্থীবন আল্লাহআলায় এই জাতিকে পবিত্র ভূমিতে প্রবেশ না করার অপরাধের জন্য শাস্তি দিচ্ছিলেন চল্লিশ বছর ধরে তারা পথহারা হয়ে উদ্ভ্রান্তের মতো যাদাবরের মতো ঘুরে বেড়াচ্ছে কিন্তু তিনি হচ্ছেন পরম করুণাময় এবং ক্ষমাসী গুরাহিম এই শাস্তির মধ্যে থাকা সত্যি আল্লাহমতওয়াল্লাহ সেই জাতির দুয়াকে কবুল করে বন্ধ করে দেননি এই জাতি পথ জাতি খাদ্য চাচ্ছিল পানীয় ছিল আশ্রয় ছিল এবং আলসু মহামা এগুলো কবুল করেছিলেন তাদেরকে সরবরাহ করছিলেন আমি তাদের উপর মেঘের ছায়াকে বিস্তার করে দিলাম তাদের কাছে মান এবং সালওয়ার নামক উৎকৃষ্ট খাদ্য প্রেরণ করলাম সুতরাং যদিও তাদেরকে আজাবে গ্রাস করেছেন এর পর মেঘের মাধ্যমে তাদের উপরে শোষিত ছায়া বিস্তার করে দিয়েছিলেন যেটা ছায়া দিয়ে মরুভূমির প্রখর সূর্যের তাপ থেকে তাদেরকে রক্ষা করত এবং তাদের জন্য খাদ্য এবং পানীয় ব্যবস্থা করে দিয়েছিলেন মুফাসীনগণ তারা আলমান এবং সালোয়া এর ব্যাখ্যা দিয়েছেন মান এবং সালোয়া কি ধরনের খাবার তা সুনির্দিষ্ট করে তারা তুলে ধরার চেষ্টা করেছেন পক্ষ থেকে জান্নার থেকে নাজিল কিন্তু একটি বিশেষ খাবার যেটা প্রস্তুত করে নিজে থেকে তাদের জন্য প্রেরণ করছিলেন মান হচ্ছে এমন এক ধরনের খাদ্য যারা সরাসরি বৃক্ষ বা গাছ থেকে আহরণ করা হয় খেতে অনেকটা মধুর মতো আবার কেউ কেউ এটাকে সরাসরি মধুই বলেছেন এবং সালোয়া এ সম্পর্কে তারা বলেছেন এটা হচ্ছে পাখির মাংস বা পাখির রোস্ট যেটা প্রস্তুত হয়ে তাদের কাছে আসত সুহানো মনীষরা যেটি একটা শাস্তির মধ্যে আছে জেরুজ প্রবেশ করতে অনিচ্ছা প্রকাশ করেছে জিহাদ করতে অস্বীকার করেছে ফলে তাদের উপর একটি শাস্তি আরোপিত হয়েছে কিন্তু আল্লাহ তিনি হচ্ছেন প্রত্যেক তীর তবুলকারী এবং আল্লাহ চূড়ান্ত শাস্তি দেওয়ার পর্যন্ত প্রত্যেক ব্যক্তি বা জাতিকে অনেকগুলো সুযোগ প্রদান করেন একের পর এক আগে নিদর্শনের থেকে আরো বড় নিদর্শনে আলো পাঠিয়েছিলেন যার প্রত্যেকটা ছিল ফেরাউনের জন্য একটা সুযোগ যখন ফেরাউন সব সবগুলো নিদর্শনকে অস্বীকার করেছে তখন আলোসু মহা আজাবে গ্রাস করেছেনভাবে আলসুবাহ উনি সালিকে সুযোগ দিচ্ছিলেন তাদেরকে আলমান্না এবং সালোয়া নামক খাদ্য প্রদান করছিলেন সেই সাথে ছায়াও প্রদান করছিলেন কাজেই তাদের বাকি থাকলো পানীয় ব্যবস্থা তাদের জন্য পানির ব্যবস্থাও করে দিলেন যখন মুসালামের কাছে তারা পানির অনুরোধ করলেন ইসিব্যাস মিনুসাই করো। যখন মূসা আমার কাছে তার জাতির লোকেদের জন্য পানি চেয়েছিল আমি তাকে বললাম তোমার হাতের লাঠি দ্বারা তুমি এই পাথরে আঘাত করঘাত করা মাত্রই সেই পাথর থেকে ১২টি পানির ঝর্ণা উৎপন্ন হয়ে গেল প্রত্যেক গোত্র নিজেদের পানি পানের ঘাট চিনে নিল মুসা ইসলাম তার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন সেখান থেকে ১২টি ঝর্ণা সৃষ্টি হয়ে গেল স্মরণ করতে পারি এই লাঠির মাধ্যমে আলসু মহমতাল বিভিন্ন মজিজা সংগঠিত করেছেন হে মুসা তোমার মুসাল্লা থেকেও সেই লাঠিকে খুব ভালোভাবে চিনতেন কিন্তু আলসু তাকে প্রশ্ন করলেন তোমার ডান হাতে এটা কি এবং এই লাঠির মাধ্যমে আলসু মহম্ম আল্লাহর দেওয়া শক্তির মাধ্যমে বিভিন্ন মুজিজা সেখানে সংগঠিত হচ্ছিল জন্য এভাবে মান এবং সালোয়া মেঘের মাধ্যমে ছায়া দেওয়া পানীয় ব্যবস্থা পর্যন্ত করে দিলেন কিন্তু বনি ইসরায়েল এর বিপরীতে কি ধরনের মানসিকতা প্রদর্শন করেছিল কৃতজ্ঞতা নাকি এবং একটি নতুন আবদার নিয়ে আসলো দোয়া করার জন্য বলল তাদের দাবি কি ছিল বনী ইসরায়েল বলল আল্লাহলা বলছেন স্মরণ করো যখন তোমরা মুসাকে বলেছিলে হে মুসা প্রতিদিন একই ধরনের খাদ্যের উপরে আমরা আর কিছুতেই সবর করতে পারছি না তুমি তোমার রবকে বলো যেন তিনি আমাদের জন্য কিছু ভূমিজাত দ্রব্য তরি তরকারি পেঁয়াজ রসুন ভুট্টা ডাল বিশেষ প্রস্তুতকৃত খাবার আসমান থেকে নাদিল করছিলেন মান এবং সালোয়া উৎকৃষ্ট খাদ্য এগুলো পাওয়ার পরেও সেই জাতি মুসাইসালামের কাছে এসে বলছে আমরা একই খাদ্যের উপরে আর ধৈর্য করতে পারছি না আমাদের প্রয়োজন পেঁয়াজ রসুন পুট্টা ডাল এবং যে সমস্ত খাদ্য ভূমি থেকে উৎপাদিত হয় এ প্রসঙ্গে আমাদের কৃপায় সুরাত হতে আলো সভামতা আলোচনী বলেছেন আমি তোমাদের কাছে নাজিল করেছি মান্না এবং সালওয়ার কুম বলেছি আমার দেওয়া পবিত্র খাদ্য সমূহ তোমরা খাওক বলেছি আমার যা পবিত্র খাদ্যসমূহ তোমরা খাও সীমা লঙ্ঘন না। তাহলে তোমাদের উপরে আমার গজব আমার ক্রোধ নেমে আসবে এবং যার উপর আমার গজব নেমে আসে সে ধ্বংস হয়ে যায় প্রশ্ন আসতে পারে কেন আসা খাদ্য তালিকার এই বিষয় নিয়ে এত গুরুত্ব সহকারে আলোচনা করেছেন এর গুরুত্ব কি লক্ষণীয় বিষয় এখানে মূল বিষয় কখনো এই নির্দিষ্ট একটা খাদ্য বাদ দিয়ে আরেক ধরনের খাদ্য চাওয়া নয় যদিও তারা যে সমস্ত দাবি করেছিল বনী ইসরা আল্লাহর দেওয়া রিজিকের বিপরীতে সেটা আমাদেরকে তাদের রুটি সম্পর্কে পছন্দ সম্পর্কে বুঝতে সাহায্য করে এবং মুসাল্লা অবাক হয়ে বলেছিলেন তাহলে কি তোমরা আল্লাহর দেওয়া এই উৎকৃষ্ট জিনিসের বিনিময়ে এই তথ্য জিনিসগুলোর মাধ্যমে বদল করে নিতে চাও সেই দাবির মাধ্যমে প্রকাশিত হল তাদের রুটি ছিল নিম্নমানের জান্নার থেকে নাজিলকৃত খাদ্য প্রস্তুতকৃত খাদ্য পাখির গোস্ত কোন ব্যক্তি আছে যে এই সমস্ত খাদ্য বাদ দিয়ে চাষাবাদ করে যা মাটি থেকে উৎপন্ন করতে হয় পেঁয়াজ রসুন ডাল এই সমস্ত বিষয়ের দাবি জানাতে পারে এখানে আসল বিষয় হচ্ছে কেন কেন তারা সেই খাদ্য তালিকা পরিবর্তনের দাবি জানিয়েছিল উত্তর অকৃতজ্ঞ মানসিকতা এবং নিজেদের অভ্যাস বদল করতে না চাওয়া আল্লাহাম তালার জন্য কোন কিছু ত্যাগ করতে না চাওয়া বনিস যখন মিশরে ছিল তারা এই সমস্ত খাদ্যগুলো খেতে অপস্ত ছিল সেখানে এই সমস্ত খাদ্যগুলো উৎপাদিত হতো কাজেই তারা যদি আমাদের মতো দেশে কোন একটা পরিবেশে বাস করত হয়তো তারা সেই সময় ভাত মাছ এই সমস্ত বিষয়গুলোর জন্য দাবি জানাত নতুন পরিবেশে নিয়ে এসেছেন উত্তম খাদ্য দিচ্ছেন যার জন্য কোন পরিশ্রম করতে হচ্ছে না কিন্তু এই বিষয়গুলো ভালো লাগছে না সুতরাং সার মর্ম সার কথা হচ্ছে এটাই বনে ইসরায়েল নিজেদের কোনো ক্ষুদ্র অভ্যাস পরিবর্তনে আগ্রহী নয় ইচ্ছুক নয় প্রয়োজনে বিনা শ্রমে প্রাপ্ত উত্তম খাদ্যকে বর্জন করবে কষ্ট করে নিম্নমানের খাদ্য গ্রহণ করবে কিন্তু নিজেদের যে অভ্যাস সেটাকে তারা পরিবর্তন করবে না কাজেই তারা মুসাল্লামের কাছে আসল এবং সে বলল তুমি তোমার মালিকের কাছে বলো যেন তিনি কিছু ভূমিজাত দ্রব্য তরি তরকারি পেঁয়াজ রসুন ভুট্টা এই সমস্ত বিষয়গুলো উৎপাদন করেন এর মাধ্যমে ফুটে ওঠে তাদের অকৃতজ্ঞ মানসিকতা আল্লাহ অনুগ্রহ করছিলেন আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দান করছিলেন একের পর এক অনুগ্রহ আলসু মহামাতালা নিয়ামত তাদের জন্য উন্মুক্ত করে দিচ্ছেন এগুলো পাওয়া সত্ত্বেও তাদের মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ ছিল না বরং জান্নাত থেকে পাওয়া খাদ্য নিয়েও তারা অসন্তুষ্টি প্রকাশ করতে শুরু করল এবং বলল আমরা একই ধরনের খাদ্যে আর সবর করতে পারছি না আল্লাহ দেওয়া নিয়ে আমাদের প্রতি কোনো শোকর আদায় করা নয় বরং তারা এমন আচরণ প্রদর্শন করতে শুরু করল যেন এগুলো যাতে পাওনাই ছিল অকৃতজ্ঞ মানসিকতা আল্লাহ মহমতাল্লাহ কুরআ বলেছেন যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে তোমাদেরকে আরো বেশি দেব আর যদি অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠিন নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর অল্প কিছুদিন আগের যে চরম দুরবস্থা সেই কথা স্মরণ করিয়ে দিলেন তিনি বললেন যদি তাই হয় তাহলে তোমরা অন্য কোন জমিনে অন্য কোন শহরে প্রবেশ করো সেখানে তোমরা এই সমস্ত বিষয় যা চাচ্ছ সেগুলো অবশ্যই পাওয়া যাবে বলেছেন। মুসাহ তার জাতিকে মিশর বা অন্য কোন দেশে চলে যেতে বলছেন যেখানে গেলে তারা এই সমস্ত খাদ্যগুলো খুব সহজেই পেত কিন্তু একই সঙ্গে সতর্ক করে দিচ্ছেন সেখানে গেলে তাদেরকে কৃতদাস আজকে তারা এক ভাসমান শরণার্থী যাদাবর জাতি যাদের নিজস্ব কোন রাজ্য নেই জমিনে কোন প্রতিষ্ঠা নেই কাজেই যেখানেই তারা প্রবেশ করুক না কেন অন্য জাতির গোলামি করতে হবে অথচ সম্মানের যে রাস্তা আলসু মহামতালা তাদেরকে দেখিয়ে দিয়েছিলেন জিহাদের আদেশ দিয়েছিলেন বাইতুল মাকদিস বিজয়ের ওয়াদা দিয়েছেন কিন্তু তারা সেখান থেকে নিজেরাই বেঁকে বসেছে প্রত্যাখ্যান করেছে কাজেই তাদের চিন্তা করা উচিত কেন আজকে তারা মিশর থেকে বের হয়ে এই স্থানে এসেছে আলোসুবহম তালা তাদেরকে মিশর থেকে বের করে নিয়ে এসেছেন মুক্ত করার জন্য সম্মানিত করার জন্য সেই পবিত্র ভূমি দেওয়ার ওয়াদা আলো সুহামতালকে দিয়েছেন যার জন্য শর্ত ছিল জিহাদ করে বিজয় করা বনী ইসরায়েল তারা মুক্তি পেতে চায় কিন্তু মুক্তির জন্য কোন মূল্য তারা পরিশোধ করতে চায় না প্রত্যেকটি বিষয়ের একটি মূল্য রয়েছে মুক্তির একটা মূল্য রয়েছে মুক্তির জন্য সেই মূল্য আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে কিন্তু বন ইসরায়েল সেগুলো দিতে ইচ্ছুক নয় বরং যে অনুগ্রহই তারা সুমাদ পক্ষ থেকে লাভ করে সেটাকেই তাদের প্রাপ্য এবং পাওনা বলে ধরে নেয় কোন কৃতজ্ঞতা পর্যন্ত আদায় করে না মুক্তির জন্য সম্মান লাভের জন্য নিজেদের কোন অভ্যাসকে পর্যন্ত তারা বদলাতে রাজি নয় কাজেই তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ দারিদ্রাইজাবকে টেনে নিয়ে আসল মনে ইসরায়েল জাতির ঘটনাগুলো যত আমরা সামনের দিকে অগ্রসর হই দেখতে পাই এক একটি ঘটনা আরো বেশি আশ্চর্যজনক অবাক করে দেওয়ার মতো কিভাবে তারা সালামের কাছে গিয়ে। পেঁয়াজ রসুন ভুট্টা এই সমস্ত খাদ্য যাইতে পারে আলসুব নিজে তাদেরকে প্রস্তুতকৃত খাদ্য মান এবং সালুয়া পাঠাচ্ছিলেন এই ঘটনা অবাক করে দেয় আমাদের উচিত প্রথমে আমাদের নিজেদের অবস্থার সাথে বিষয়গুলো মিলিয়ে দেখা বনে কি করেছিল আর আমরা বর্তমানে কি করছি সুভান আল্লাহ করে মিলিয়ে দেখলে খুব বেশি পার্থক্য পাওয়া যায় না বন ইসরায়েল সম্পর্কে আলসু যে সমস্যাগুলোকে উল্লেখ করেছেন আমাদের সামনে এর অর্থ এই মুসলিম উম্মাতে বর্তমান উম্মাতেও এমন কিছু মানুষ থাকবে যারা ঠিক একই ধরনের ভুলগুলো পুনরাবৃত্তি করবে তবে পূর্বে সমস্ত উম্মতের সঙ্গে এই উম্মতের একটি মৌলিক পার্থক্য রয়েছে সেটা কি এর আগে আমরা দেখতে পাই বনীশাহের ক্ষেত্রে তারা যে ভুলগুলো ছিল এবং সমস্যাগুলো ছিল সেগুলো ছিল সার্বজনীন ফলে সমগ্র বনিস জাতির উপরে আলা সু মহাম্মতাল শাস্তি প্রদান করতেন কিন্তু মুহমদার উম্মতের মধ্যে রাসুল্লাহাম তিনি জানিয়ে দিয়েছেন সবসময় এমন একদল মানুষ থাকবেন যারা হকের উপরে সত্যের উপরে অটল থাকবেন বিজয়ী থাকবেন অবিচল থাকবেন তিনি বলেছেন আমার উন্মতের মধ্যে একটা দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবেন কিয়ামত দিবস পর্যন্ত কোনো ধরনের মতানৈক্য তাদের ক্ষতি করতে পারবে না একই অনেকগুলো দেখতে আর একটি হাজি রাসু সাল্লাম তিনি বলেছেন আমার উম্মতের একটি দল সর্বদা আল্লাহর হুকুমের উপর অবিচল থাকবে যারা তাদেরকে সাহায্য করা পরিত্যাগ করবে অথবা বিরোধিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এই অবস্থায় আল্লাহর নির্দেশ এসে যাবে এবং তারা মানুষের উপরে বিজয়ী মানুষ এমন থাকবেন যারা সেই একই ভুলের পুনরাবৃত্তি করবেন তোমরা তোমাদের পূর্ববর্তীদের প্রত্যেকটি কদমে কদমে অনুসরণ করবে এমন কি যদি তারা কোনো সাপের গর্তে গুই সাপের গর্তেও প্রবেশ করে তোমরাও তাই করবে পূর্ববর্তী বলতে গেলে আপনি ইহুদি এবং খ্রিস্টানদেরকে বুঝিয়েছেন তারা নয় মধ্যে এমন কিছু মানুষ থাকবেন যারা সেই একই ভুলের পুনরাবৃত্তি করবে যে ভুল করেছিল ইহুদী এবং খ্রিস্টানরা কিন্তু একই সাথে আমাদেরকে এটাও মনে রাখতে হবে এই উন্মতের মধ্যে এমন একজন মানুষ থাকবেন যারা সেই ঘটনাগুলো থেকে ভুল করার আগেই শিক্ষা গ্রহণ করবেন এবং কখনোই সেই ভুলের পুনরাবৃত্তি করবেন না তাদের মুক্তির বিনিময়ে কোন ধরনের ত্যাগ শিকার কিংবা মূল্য পরিশোধ করতে আগ্রহী ছিল না মুক্তির জন্য আল্লাহ জন্য প্রতিষ্ঠা লাভ করার জন্য কোন ধরনের ছাড় তারা দিতে ইচ্ছুক ছিল না ফলাফল যে সুবিধা যে যে প্রিভিলেজ তারা পাচ্ছিল আল্লাহ মহাতালার পক্ষ থেকে সেগুলো আর থাকল না যে কষ্টের ভয়ে তারা ছাড় দিতে রাজি হয়নি তার থেকে বহুগুণ কষ্ট এবং লাঞ্ছনা তাদেরকে ভোগ করতে হলো। অথচ দুইজন আল্লাহ মহাতালার দেওয়া ওয়াদের উপরে ভরসা করতো আল্লাহ সুতাল দেওয়া আদেশকে বাস্তবায়ন করত তাদের এই কষ্ট কখনই করতে হতো না বর্তমানে আমাদের পরিস্থিতি খুব বেশি ভিন্ন নয় বনে ছেল যেভাবে তাদের খাদ্য তালিকা পেঁয়াজ রসুন ভুট্টা ডাল এই সমস্ত বিষয়গুলো ত্যাগ করতে পারেনি। ঠিক তেমনি আমরাও অনেকে সামান্য ফুটবল কিংবা ক্রিকেট খেলা ছেড়ে উঠতে পারি না অথচ সালাতের সময় চলে যাচ্ছে সামান্য ক্রিকেট বা ফুটবল খেলার জন্য অনেকে সালাদ ত্যাগ করছে এসার সালাদ নীপ কিংবা আসরের সময় টিভিতে কোন থা হচ্ছে আমরা টিভির সামনে ব্যস্ত হয়ে পড়ি সালাতের জন্য মসজিদ আসতে চাই না বনিসের জন্য বিষয়টা খাদ্য তালিকা খাবার নিয়ে যেটা কোন না কোন ভাবে আপনার শরীরের কাজে লাগবে উপকারে লাগবে কিন্তু আমরা অনেকেই এমন কিছু বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যাই যে বিষয়গুলোর কোন উপকারীর দিক আমরা খুঁজে পাই না বরং ক্ষতিকর দিক বহু রয়েছে কাজে বনির ঘটনা যদি আমাদেরকে আশ্চর্য করে প্রথমে আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত আমি আমার কোন কোন অভ্যাসগুলো আলস্য জন্য বদল করেছি আমি নিজে কতটুকু ত্যাগ স্বীকার করেছি আমার কোন কোন খারাপ অভ্যাসে আমি এখনও আক্রান্ত আমাদের অনেকেই দৈনন্দিন জীবনের রুটিন আমরা পরিবর্তন করি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা এগুলোতে সঠিক সময় উপস্থিত হওয়ার জন্য কিংবা অফিস ব্যবসা স্থান সেখানে সঠিক সময় হাজির হওয়ার জন্য এই জন্য প্রয়োজনে আমরা দৈনন্দিন যে অভ্যাস সেটাকে পরিবর্তন করতে রাজি হয়ে যায় কোন অজুহার দেখাই না যেমন ঘুমানোর অভ্যাস কিংবা সকালে ঘুম থেকে ওঠার যে অভ্যাস সেটাকে আমরা বদল করে নিটার মধ্যে রেডি অথবা সাতটার সময় যদি স্কুল থাকে ঠিকই আমরা সকাল ছয়টার মধ্যে তৈরি হয়ে অথচ সালাতে ওঠার জন্য কোন আমরা গড়ে তুলতে চাই না তখন আমরা বিভিন্ন অধিভাস খুঁজতে ব্যস্ত হয়ে পড়ি ঘুম ত্যাগ করতে চাই না দিনের পরে দিন ফজরের সালাতে আমরা অনিয়মিত থেকে যাই অনেকে ফজরের সালাদ ত্যাগ করেন বলেছেন নিশ্চয়ই সালাদ মুসলিমদের উপরে মুমিনদের উপরে ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যদি আপনি ইচ্ছাকৃতভাবে নির্ধারিত সময়ের বাইরে সালাদ আদায় করার পরিকল্পনা করে থাকেন সেই সালাদ আপনার কখনোই গ্রহণযোগ্য হবে না কারণ আপনি ইচ্ছাকৃতভাবে কোন ওজোর আপত্তি ছাড়াই দেরি করে সালাত আদায় করছেন যেটা কখনোই গ্রহণযোগ্য নয় নির্ধারিত সময়ের বাইরে সালাদ আদায় শুধুমাত্র তখনই গ্রহণযোগ্য হবে যখন এর পেছনে কোনো বৈধ এবং উপযুক্ত কারণ থাকবে যেমন আপনি অনিচ্ছাকৃতভাবে ঘুমিয়ে পড়লেন অথবা কোন কারণে আপনি ভুলে গেলেন ইত্যাদি কিন্তু যখন আমরা ইচ্ছাকৃতভাবে বিলম্বে স্লাত আগে থেকেই করে থাকি তখন সেই সালাত আমাদের কবুল হবে না কারণ নির্ধারিত সময় তার আগে শেষ হয়ে যাচ্ছে বদলাবে না প্রয়োজনে আল্লাহর দেওয়া খাদ্যকে বদলানোর জন্য মুসাইমের কাছে এসে দোয়া করার জন্য বলল আর আমাদের অবস্থা আমরাও আমাদের নিজেদের বহু অভ্যাস রয়েছে যেগুলোকে পরিবর্তন করতে চায় না প্রয়োজনে সকাল আটটার সময় ফজরের সবাত আদায় করব কিন্তু সকালে ঘুমানোর অভ্যাস এটা আমরা ত্যাগ করব না বনীসাইল তাদের খাদ্য অভ্যাস বদলাতে রাজি হয়নি আমরা এর থেকেও তুচ্ছ অনেক অভ্যাস বদলাতে রাজি না। কেউ মিউজিকে আসক্ত সেই অভ্যাস ছাড়তে রাজি নই কেউ ধূমপানে আসক্ত সেই অভ্যাস ছাড়তে রাজি নই কেউ টিভি সিরিয়ালে আসক্ত সেই অভ্যাস ছাড়তে রাজি নই আবার কারো বাড়িতে ঝুলানো আছে ছবি এবং মূর্তি আমরা সেগুলো সরাতে রাজি নই অথচ আল্লাহর রহমতে ফেরেজ আমাদের বাড়ি থেকে দূরে সরিয়ে রাখতে আমরা রাজি হয়ে যাই আল্লাহ সুহামতাল আমাদেরকে সংশোধিত হওয়ার তফিক দান করেন এই জীবন ব্যবস্থা এবং গ্রন্থকে ধারণ করো একই কথা আল্লাহ এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো এগুলোকে এই কিতাবকে আলাহ সুম্লা পরবর্তীতে দিবেন সেই সম্পর্কে আলোসভা বলেছেন এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো এবং নিজের জাতিকে এর কল্যাণকর বিষয়গুলো দৃঢ় পালনে নির্দেশ প্রদান কর্মকে বলেছেন তাদের দিনকে মজবুত করে শক্তির সঙ্গে দৃঢ়ভাবে ধরার জন্য সুতরাং আল্লাহ মহমতালার এই দিন অত্যন্ত গুরুত্ব সঙ্গে আমাদেরকে গ্রহণ করতে হবে কাজেই আমরা যারা তথ্য কোন অভ্যাসের কারণে আলাসমাতার বিধানকে পরিত্যাগ করছি আমাদের জন্য সতর্কবার্তা হিসেবে তোমরা কি আল্লাহর দেওয়া উত্তম জিনিসকে এই তুচ্ছ জিনিসগুলোর বিনিময়ে বদল করে নিতে চাও আল্লাহ বলে আদেশ অমান্য করার ফলে শেষ পর্যন্ত অপমান এবং দারিদ্রায় আল্লাহ ত্যাগ স্বীকার করতে অস্বীকৃতি জানানো অপমান এবং দারিদ্র বর্তমানে আমাদের উপরে অপমান দারিদ্র পর নির্ভরতা চেপে বসেছে আমাদেরই নানা রকম অপরাধের কারণে নিজেদেরকে বদলাতে না চাওয়ার মানসিকতার কারণে বনী সাইলকে সংশোধনের জন্য প্রয়োজন পড়ল আসমানি কিতাবের কোন জাতিকে হেদায়তের রাস্তা দেখানো সঠিক পথ দেখানো এটা এক মহা নিয়ামত। মানবতার কল্যাণের জন্য আল্লাহ আসমানী কিতাব দান করে থাকেন এগুলো আমাদের জন্য আল্লাহ মহমাতালার পক্ষ থেকে এক মহা নিয়ামত। বলেছেন। হে বণি ইসরা আমি তোমাদেরকে শত্রুর কবল থেকে উদ্ধার করেছি তুর পাহাড়ের দক্ষিণ পার্শ্ব তোমাদেরকে ওয়াদা দান করা হয়েছে প্রতিশ্রুতি দান করেছি এবং তোমাদের কাছে মান্না এবং সলওয়া নাজিল করেছি আলোসু মহমাতল জাতিকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তুর পাহাড়ের দক্ষিণ পার্শ্বাম কাছে নেবেন এবং তাদেরকে পথ নির্দেশনা দেওয়ার জন্য কিতাব প্রদান করা হবে তিনি একটি সময় নির্ধারণ করে দিলেন আলোসু কুরানে বলেন মুসার জন্য আমি তিরিশটি রাত নির্ধারণ করে দিয়েছিলাম তার জন্য এটা ছিল সবথেকে বড় ঘটনা আল্লাহ তাকে সময় নির্ধারণ করে দিয়েছেন এরপর তিনি সঙ্গে সাক্ষাৎ লাভ করবেন সাক্ষাৎ বলতে সঙ্গে সরাসরি কথা বলবেন মুসা আলাহিস্লাম এই জন্য খুবই আগ্রহী ছিলেন এবং যত দ্রুত সম্ভব তিনি নিজেকে প্রস্তুত করে নিতে চাচ্ছিলেন মুসাল্লাহ্লামকে তিরিশ দিন শালনের হুকুম দেওয়া হয়েছিল কারণ আমরা জানি সিয়াম এটা হচ্ছে পবিত্রতা বিশুদ্ধতা এবং আত্মশুদ্ধি অর্জনের একটি মাধ্যম কাজে মোসা আলাহিসাল্লাম তিরিশ দিনের এই ট্রেনিং সেশনের মধ্য দিয়ে গেলেন নিজেকে আরও বিশুদ্ধ করে নিলেন আলসু মাহমাতার সঙ্গে সাক্ষাৎ লাভের জন্য ৩ দিন নিজেকে করলেন। কিছু মতে তারা করেছেন ক্ষুধার্ত মানুষ বা সিয়াম পালন করার কারণে ক্ষুধার কারণে মানুষের মুখে যে গন্ধ জরি হয় সেটা দূর করার জন্য মোসা আলাহিসাল্লাম ইসওয়াক করলেন এছাড়াও তিনি চিন্তা করছিলেন তিনি আলোসু সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন কাজেই নিজেকে যত উত্তম উপায় সম্ভব তিনি প্রস্তুত করে নিচ্ছিলেন কিন্তু সেখানে যাওয়ার পর আলোসু তাকে বললেন হে মোসা তুমি কি জানো না যে রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আমার নিকট মেসকের চেয়েও প্রিয় যাও আরও দশ দিন পূরণ করে এসো আলুসু বলেন তার সঙ্গে আরো দশ মিলে আমি তা পূরণ করে দিয়েছি অর্থাৎ সব মিলিয়ে চল্লিশ দিন সর্বমোট চল্লিশ দিন মোসা সিয়াম পালন করলেন মূসাকে আমি তিরিশটি রাত নির্ধারণ করে দিয়েছিলাম তাতে আরো দশ মিলিয়ে পূরণ করে দিয়েছি এভাবেই তার জন্য তার মালিকের নির্ধারিত সময় চল্লিশ রাতের মেয়াদ পূরণ হয়েছে সুর পাহারে যাচ্ছিলেন আল্লাহ মহাতালার সঙ্গে কথা বলার জন্য তিনি তার অবর্তমানে হারুন আল্লাহকে দায়িত্ব অর্পণ করে গেলেন তার জাতিকে দেখভাল করার জন্য হারুনকে বলল আমার অবর্তমানে আমার লোকেদের মাঝে তুমি আমার করবে তাদের প্রয়োজনীয় সংশোধন করবে এবং কখনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কথা মতো চলবে না সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এবং যাওয়ার আগে তার পরিবর্তে প্রতিনিধি হিসেবে নিযুক্ত করে দিয়ে গেলেন কিতাব দান করেছি এবং তার সাথে তার ভাই সাহায্যকারী করেছি এই ব্যাপারে আলুসু মহামায় সঙ্গে সাক্ষাতে নির্ধারিত স্থানে এসে পৌঁছাল এবং তার মালিক তার সঙ্গে কথা বললেন তিনি হচ্ছেন কালিম উল্লাহ সেই ব্যক্তি তার সঙ্গে আলসুবাহ সরাসরি কথা বলেন। আল কালিম সঙ্গে কথা বলা হয় এর মাধ্যমে বোঝানো হয়েছে আল্লাহ আমরা দেখতে পাই তিনি একবার বা দুইবার সংলাপে অংশ নেননি বরং অনেকবার আল্লাহ মুসা সঙ্গে কথা বলেছেন কাজী মুসা একটি পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন কালিম আল কালিম যার সঙ্গে কথা বলা হয় হে মুসা আমি তোমাকে আমার লোকেদের উপরে তোমাকে বিশিষ্টতা দান করেছি মর্যাদা দান করেছি পর্যায়ে ছিলেন আল্লাহ সুখমাত্রাল্লাম আরো এক ধাপ উপরে যেতে চাইলেন আল্লাহ সুখার কাছে আরো সম্মান মর্যাদা লাভ করতে চাইলেন তিনি আলাহ সুখকে দেখতে চাইলেন মুসা বলেন কলা রব্বি আরি আমার রব তোমার বিদার তোমার সাক্ষাৎ আমাকে দান করো যেন আমি দুনিয়াতে আমরা দেখি পাই অনেক মানুষ এমন রয়েছে যারা বলে আমরা তো আল্লাহকে দেখিনি কাজে আমরা আল্লাহকে বিশ্বাস করি না আল্লাহকে মানি না তিনি আল্লাহকে দেখতে চাইছেন এটা মুসা্লাম সংশয় ছিলেন কখনোই নয় মুসাআসলাম তিনি দেখতে মহম্মদ যেন তিনি সেই উত্তীত হতে পারেন যে পর্যায়ে তিনি আলসু মহামতালাকে দেখার ইচ্ছাকে পূরণ করতে পারবেন কারণ একজন ইমানদারের জন্য এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দের বিষয় সাক্ষাৎ প্রত্যেক ইমানদার ব্যক্তির অন্তরেই এই ইচ্ছা কাজ করে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন লালন পালন করছেন তিনি আমাদের দোয়াকে কবুল করে থাকেন সেই সমান আল্লাহ তার সাক্ষাৎ লাভ করা এই আকাঙ্ক্ষা প্রত্যেক ইমানদার ব্যক্তির অন্তরে কাজ করে ইমানের কারণে আল্লাহকে ভালোবাসার কারণে যার মধ্যে ইমান নেই সেই ব্যক্তি যখন বলে আমি আল্লাহকে দেখতে চাই আর একজন ইমানদার ব্যক্তি যখন বলে আমি আল্লাহকে দেখতে চাই এই দুই পরিস্থিতি কখনোই এক নয় মুসা আল্লাহাম আরও উচ্চ মর্দা লাভ করার জন্য আল্লাহ সুহামতাল্লাহার আরও নৈকট্য লাভ করার জন্য আল্লাহ সুবহাম প্রতি ইমানের কারণে ভালোবাসার কারণে তিনি বললেন হে আমার প্রভু তোমার সাক্ষাৎ আমাকে দান করো যেন আমি তোমাকে দেখতে যাই। আল্লাহ তিনি কি বললেন আল্লাহ বললেন। তুমি কখনোই আমাকে দেখতে পারবে না দূরের পাহাড়টির দিকে দেখো দেখতে পারবে না এটা সম্ভব নয় এই ব্যাপারে তাকে একটি উদাহরণ বা প্রমাণ উপস্থাপন করে দেখালেন আল্লাহ বললেন তুমি বরং দূরের সেই পাহাড়টির দিকে তাকাল সেদিকে তাকিয়ে দেখো মুসা আলাহাম সেই দূরের পর্বতের দিকে তাকালেন আল্লাহ সেই পর্বতের নিকটে নিজের নূরের একটি ক্ষুদ্র অংশকে উন্মুক্ত করলেন প্রকাশ করলেন আল্লাহ বললেন তুমি সেই পাহাড়ের দিকে তাকাও তাকিয়ে দেখো দুদি সেটা নিজের স্থানে স্থির দাঁড়িয়ে থাকতে পারে জাবাল। এরপর আল্লাহ তার আপন জ্যোতির বিকিরণ ঘটালেন শুধুমাত্র একটি আলোর জ্যোতি আব্বাসমা তিনি বলেছেন আল্লাহ তার নুর একটি অংশ প্রকাশ করেছেন মাত্র পর্বত সম্পর্কে বলা হয় পর্বত হচ্ছে কথায় বলে থাকি পর্বতের মতো অটল হও দৃঢ় হও এবং আমরা জানি পাহাড় এবং পর্বত দিয়ে জমিন গেলাসভান করেছেন প্রেরেকের মতো গেড়ে দিয়েছেন পাহাড় সবচেয়ে মজবুত এবং স্থিতিশীল বস্তুর উদাহরণ নিজের স্থান থেকে পাহাড় বিচ্যুত হয় না পাহাড় মানুষের থেকে কম অনুভূতিশীল কম প্রভাব গ্রহণকারী কম সারাদানকারী কিন্তু সেই কি অবস্থা হয়েছিল কি হাল হয়েছিল যখন আলসু মহাতালা সেখানে তার নিজের জ্যোতির একটি ক্ষুদ্র অংশকে উন্মুক্ত করেছিলেন কোরআন সম্পর্কে আমাদের যদি আমি এই কোরআনকে কোন পর্বতের উপরে পাহাড়ের উপরে নাজিল করতাম তুমি দেখতে পেতে পাহাড় বিদীর্ণ হয়ে গেছে আল্লাহর ভয়ে বিনীত হয়ে আল্লাহর ভয়ে পর্বত বিদীর্ণ হয়ে গেছে আমি এই দৃষ্টান্তগুলো মানুষের জন্য এজন্যই বর্ণনা করি যেন তারা চিন্তা গবেষণা করে চিন্তা ভাবনা করে কোরআন সম্পর্কে আলসু মহাতালা বলেছেন এটা একটা পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য যথেষ্ট যদি এই কুরআন আলাহাত কোনো পাহাড়ের উপরে না করতেন কাজেই সেই পর্বতের উপরে পাহাড়ের উপরে যখন আল্লাহ নিজের নূরের একটি ক্ষুদ্র অংশ বিচ্ছুরন ঘটালেন সম্পূর্ণ পাহাড়টি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল বিধ্বস্ত হলো দৃষ্টিশক্তি লোপ করে দেওয়ার মতো চোখ ধাঁধানো একটা আলোর বিচ্ছরণ দেখা গেল এবং সেই বিশাল পাহাড়টি বিধ্বস্ত হয়ে গেল মুহূর্তের মধ্যে আল্লাহ মহামতাল প্রতিপত্তির সামনে সেই সুবিশাল পর্বত পাহাড় স্থির থাকতে পারল না প্রচন্ড শক্তিশালী এক আলোর বিচ্ছুরন এবং এক বিকট আওয়াজে বিস্ফোরিত হওয়ার মতো সেই পর্বত সেখানে বিধ্বস্ত হয়ে গেল মুসালাম যখন এই দৃশ্য দেখলেন তার অবস্থা কি হয়েছিল আল্লাহ সুতলা বলেছেন এই দৃশ্য দেখে মুসা আলাহি সাল্লাম বেহুশ হয়ে গেলেন কাজী তিনি যদি আল্লা মহামতল্লা দেখতেন তার অবস্থা কি ঘটত আল্লাহ কোরআনে বলেছেন তুমি আমাকে কখনোই দেখতে পারবে না বরং তুমি দূরে সেই পাহাড়টির দিকে তাকাও তাকিয়ে দেখো যদি সেটা নিজের স্থানে স্থির দয়ে থাকতে পারে তাহলে তুমি অবশ্যই আমাকে দেখতে পাবে অর্থাৎ আল্লাহ উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলেন দুনিয়াতে এই চর্মচক্ষ মাধ্যমে কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয় অতঃপর যখন তার মালিক পাহাড়ের উপরে জ্যোতি নিক্ষেপ করলেন এটা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল সাথে সাথে মুসরা জ্ঞান হারিয়ে ফেললেন অজ্ঞান হয়ে গেলেন এবং যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন বললেন কলাসু ভয়ানক মহাপবিত্রতা তোমারই জন্য ইয়া আল্লাহ তুপ্তু ইলাইক আমি তোমার কাছে ফিরে আসছি প্রত্যাবর্তন করছি তাও বা করছি ও আনা আর আমি তিনি নিজের এবং জ্ঞান ফিরে পেয়ে প্রথমেই সর্বপ্রথমে তিনি আল্লাহ পবিত্রতা ঘোষণা করলেন করলেন। এই ঘটনা একটি দলিল প্রমাণ আল্লাহ দুনিয়াতে কোনো ব্যক্তির পক্ষে দেখা সম্ভব নয় দেখতে পারবেন প্রত্যেক ইমানদার ব্যক্তি জান্নাতে পারবেন। জান্ন যারা জান্নাতের সব থেকে নিচু স্তরে থাকবেন তারাও আলোসু মহাম দেখতে পারবেন প্রতি জুমায় জুমার সালাতের সময় জান্নাতের সকলে একটি নির্দিষ্ট স্থানে পরস্পরের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে মিলিত হবেন এবং তাদের সেই স্থানগুলো আসনগুলো দুনিয়ার আমল অনুসারে পূর্ব থেকে নির্ধারিত থাকবে যেটা হাজি উল্লেখ করা হয়েছে কাজে দুনিয়াতে আমরা যেরকম দেখি যে কোনো ব্যক্তি ক্ষমতাসীল প্রভাবশালী কিংবা মানুষ যাদের ক্ষতির আশঙ্কা করে তা ইচ্ছামত যে কোনো স্থানে গিয়ে বসে যেতে পারে দুনিয়াতে এটা সম্ভব দুনিয়াতে আমরা দেখতে পাই মসজিদ কমিটির লোক কিংবা নেতা গোছের ব্যক্তিরা যারা কখনোই চালাতে আসে না জুমার দিন দেখা যায় যে আমাদের কয়েক মিনিট আগে তারা চলে আসে এবং সবার ঘাটিয়ে সামনে গিয়ে সামনের কাতারে বিছিয়ে রাখা নির্ধারিত আসনে যায় আমাদের বসে যায় তাদের পক্ষে দুনিয়াতে এটা সম্ভব কিন্তু জানাতে সম্ভব না। কারণ জান্নাতের আসনগুলো দুনিয়ার আমল অনুসারে ইতিমধ্যে বরাদ্দ করা হয়ে যায় কৃষি ভিত্তিতে আসনগুলো সংরক্ষণ করা হবে আপনি আলোচনা চলার সঙ্গে সাক্ষাৎ লাভ করতে সালাতে দুনিয়াতে আপনি খতিবের কত কাছে বসেছেন এর উপর ভিত্তি করে জান্নাতের সেই জুমার দিনে আপনার আসনকে নির্ধারণ করা হবে যখন আপনি আলোসভামা চালার সঙ্গে সাক্ষাৎ লাভের সুযোগ পাবেন দুনিয়াতে আমাদের জন্য সুযোগ রয়েছে জুমুয়ার দিনে প্রস্তুতি গ্রহণ করলে আমরা ইচ্ছা করলেই আমাদের পছন্দ মতো স্থানে আগে গিয়ে বসতে পারি ইমামের একেবারে নিকটে আমরা পারি। দুনিয়াতে যারা সামনে শাড়িতে প্রথম কাতারে বসবে জানা প্রথম সারিতেই বসবে এটাই হচ্ছে জান্নাতের সবচেয়ে সর্বনিম্ন স্তরে যারা বসবাসকারী তাদের জন্য আলোচনাকে দেখার সুযোগ অপরদিকে যা জান্নাত উলফের দাউসে অর্থাৎ জান্নাতের সবচেয়ে উঁচু স্তরে থাকবেন তারা আলোচ মহামাতালাকে দেখতে পারবেন দিনে দুইবার এটা হচ্ছে সবচেয়ে উচ্চ স্তরের জান্নাতীদের জন্য আলমদের দুনিয়াতে মোসা আলা অজ্ঞান হয়ে যাওয়া সংজ্ঞা হারিয়ে ফেলা এটা কেয়ামতের দিনে সংজ্ঞাহীন হওয়া থেকে তাকে রক্ষা করবে এই প্রসঙ্গে কাহিনী শেষ করার পর তার ফাদায়াল বা মর্যাদা বর্ণার প্রসঙ্গে বিস্তৃত আলোচনা করবামকে যে কারণে নিজের নিকটবর্তী করেছিলেন সরাসরি কথা বললেন সে বিষয়ে আল্লাহ তাকে দান করলেন কিতাব দান করা হল তাওরাত দান করা হলস কুরানে আমি তোমাকে আমার বার্তা পাঠানো এবং কথা বলার মাধ্যমে লোকেদের উপরে বিশিষ্টতা দান করেছি সুতরাং جا কি স্বামী তোমাকে দান করলাম এগুলিকে দৃঢ়ভাবে ধারণ করো এবং কৃতজ্ঞ থাকো ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মু'ইযাতাও ওয়া তাফসিলান লিকুল্লি শাইই ফাখুধহা বিকুওয়াতিন ওয়া আমদ কাওমাক ইয়াখুদু বিআহসানহা সুরিকুম দারাল ফাসিকিন মুসা আলাইহিস সালাম আর আমি তোমাকে পটে ফলকে লিখে দিয়েছি সর্বপ্রকার উপদেশ এবং বিস্তারিত সব বিষয় ফাখুজাহি অতএব এগুলোকে ধারণ করো সঙ্গে। এবং নিজের জাতিকে এর কল্যাণকর বিষয়গুলোর দিকে পালন করার নির্দেশ প্রদান করো একদিকে মুসাই যখন তাওরাত কিতাব লাভ করলেন ফলকে লিপিবদ্ধ অবস্থায় তার জাতি এবং ইসরায়েলকে পথ নির্দেশনা দেওয়ার জন্য গাইড করার জন্য অপর দিকে। ঘটে চলেছে এক সম্পূর্ণ বিপরীত ঘটনা যে ঘটনা আলোসু মহমতাল জানান কিন্তু মুসাআ জানান না তার কোন ধারণাও নেই যাদেরকে তিনি নিচে সমতলে রেখে এসেছেন সেই বনিয় জাতি এখন কি করছে যখন গেলেন মুসাকে বললেন হে মূসা কোন বিষয়টা তোমাকে তাড়াহুড়া করালো তোমার জাতিদের তোমার জাতির লোকেদের কাছ থেকে তোমাকে এখানে আসার জন্য আল্লাহ মহামতাল মোসা্লামের জন্য সাক্ষাতের একটা সময় আগে থেকে নির্ধারণ করে রেখেছিলেন মোসাল্লাহ সাল্লামের জন্য আল্লাহ মহামতালার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ লাভ করা এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট এবং তিনি খুবই আগ্রহী ছিলেন আলাসু মহামতোলার সঙ্গে সাক্ষাৎ লাভ করার জন্য নিজেকে সেই কাজের জন্য প্রস্তুত করার জন্য কাজে মোসা আলাহিস্লাম সে নির্ধারিত সময়ের কিছু আগেই সেই তুর পর্বতে তিনি চলে এসেছিলেন মুসা তিনি বলো আমার পেছনেই রয়েছে আমি আপনার কাছে আসতে তাড়াতাড়ি করলাম যাতে করে হে আমার রব আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যান মুসা আলাহ সাল্লাম তার জাতিকে সমতলে রেখে এসেছেন কিন্তু তাদেরকে একা ফেলে দিয়ে আসেননি বরং তার অনুপস্থিতিতে তার ভাই হারুন আলাইস্লামকে তাদেরকে এবং নেতৃত্বের দায়িত্ব দিয়ে এসেছেন মুসাআ অনুপস্থিতিতে তার জাতি কি করছে মুসা্লাম জানেন না আল্লাহ সুহামতাল্লাহ মুসাকে তাও রাব্দান করার পর সেই বিষয়ে জানিয়ে দিলেন আল্লাহ বলেন তোমার চলে আসার পর আমি তোমার জাতিকে এক পরীক্ষায় ফেলেছি সামেরি নামের এক ব্যক্তি তাদেরকে গুমরাহ করে দিয়েছিল। দিয়েছিলাম এক ব্যক্তি মুসাইসাল্লাম চলে আসার পর সে বনিস পথপ্রষ্ট করে দিয়েছে সামেরি কি করেছিল সামিরিকে এমন কিছু দৃশ্য দেখার সুযোগ দিয়েছিলেন যেটা বনিস জাতির আর কেউ দেখতে পায়নি। সামেরি সে বলেছিল, বলেছিলাম আমি যা দেখেছিলাম তারা দেখতে পায়নি। স্বামীর কি দেখেছিল আলো সুমান্তাল যখন ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিচ্ছিলেন সেখানে ইব্রাহীল আলহ সালাম তিনি একটি ঘোড়ায় চড়ে সেখানে নাজিল হয়েছিলেন ইব্রাহীল আলহ সালাম তিনি যে ঘোড়ায় আরোহণ করেছিলেন সেই ঘোড়া ভূমিতে যেখানেই পা রাখত সঙ্গে সঙ্গে সেই স্থানে মাটিতে জীবনের সূচনা হতো। বরকতের কারণে মুহূর্তের মধ্যে সেখানে ঘাস লতা পাতা গাছ ইত্যাদি গতি উঠত আর স্বামীর দিব্রাহ আল ইসলামের ঘোড়ার এই দৃশ্য দেখতে পেয়েছিল এটা আলসু মহামলার পক্ষ থেকে তার একটা পরীক্ষা ছিল ফিটনা ছিল আলসু মহামলার পক্ষ থেকে তার জন্য এটা ছিল একটা পরীক্ষা পরবর্তীতে স্বামেরি সেই জায়গাগুলিতে যায় এবং যেখানে যেখানে জিব্রাইজালামের ঘোড়ার পায়ের চিহ্ন পরেছে সেখান থেকে মাটি সংগ্রহ করে সেটা তার কাছে রেখে দেয় স্বামীরি বনিস জাতির মধ্যে থাকলেও সে ছিল ভিন্ন এক জাতির মানুষ এবং স্বামিরি যে অঞ্চল থেকে এসেছিল সেই অঞ্চলের মানুষেরা গরুর পূজা করত পনিসেল জাতি তাদের বিরুদ্ধে ফেরাউন ছিল যুদ্ধে লিপ্ত বানিয়ে রেখেছিল এবং শত্রু হিসেবে বিবেচনা করত যুদ্ধ মানে একজন মানুষকে হত্যা করে নিশ্চিহ্ন করে দেওয়া তাদের উপরে জুড়ুমাত্র করা নির্যাতন করা কিংবা বল প্রয়োগ করে জোরপূর্বক তাদেরকে নিজের দাস গোলাম বানিয়ে রাখা ফেরাউনের আচরণ পনিসেলের প্রতি ছিল তাদের শত্রু সেই ফেরাউনের লোকদের মিশরীয়দের কিছু স্বর্ণ অলঙ্কার এটা গচ্ছিত রাখা ছিল বন্ধক রাখা ছিল বা ধার রাখা ছিল দাস জাতি কাছে। পরবর্তীতে যখন আলোসভা মাতাল ফেরা অন্যের লোকজন নিশ্চিহ্ন হয়ে গেল তখন সে গচ্ছিত স্বর্ণালমকারের মালিকানা অটোমেটিক বনীশালীদের হাতেই চলে আসলো। এবং এটা তাদের জন্য আলোসভা মাতালা বৈধ করে দিলেন বৈধ হালাল সম্পত্তি যা আলোসভা মাতালা তাদেরকে গনিমা হিসেবে দান করেছেন কিন্তু একের পর এক বক্র মানসিকতার পরিচয় দিয়ে যাওয়া বনিস জাতির সমস্ত তাকুয়া যেন এই একটা জায়গায় এসে জেগে উঠল এই বৈধ বিষয়ে জন্য হালাল করে দিয়েছেন সেটা গ্রহণের ক্ষেত্রে এগুলো নিয়ে তারা কি করবে অস্বস্তি করতে শুরু করে দিল এবং ঠিক এই সুযোগটাকে কাজে জাতিকে বলল তোমরা মিশর থেকে নিয়ে আসা সমস্ত স্বর্ণকে একত্রিত করো সামেরি তাদেরকে প্রস্তাব দিল আগুন জ্বালানো হবে এবং সেখানে এই স্বর্ণগুলোকে নিক্ষেপ করে পুড়িয়ে ফেলা হবে যখন তারা নিক্ষেপ করল স্বর্ণগুলোকে সেই আগুনে স্বামীরিও তার সঙ্গে রাখা সেই ধুলো যা সে সংগ্রহ করেছিলাম ঘোড়ার পায়ের নিচ থেকে সেটাকে নিক্ষেপ করল আগুনে ছুড়ে দিল সেই আগুনে যখন স্বর্ণগুলো গলে গেল স্বামী সেই স্বর্ণ দিয়ে একটা বাছুর তৈরি করল মূর্তি তৈরি করল যার ভেতরটা ছিল ফাঁপা অপর্যাপ্ত স্বর্ণের কারণে বাইরের দিক থেকে দেখতে একটা বাছুর স্বর্ণ নির্মিত স্বামীরি সেটাকে তৈরি করল এবং যখন সামিরি সেই বাছুরের গায়ে সেই ধুলো ছুরে ছুঁড়ে মারছিল লোকেরা দেখল ওই বাছুরটা গরুর ডাকের মতো একটা শব্দ করে উঠেছে যেন এটা জীবন্ত কিন্তু আসলে তার মধ্যে কোন প্রাণ ছিল না কিন্তু বাস্তবে তার মধ্যে কোন প্রাণ ছিল না কারণ আল্লাহ সহ ছাড়া কারও পক্ষে জীবন দেওয়া সম্ভব নয় জীবন নেওয়া সম্ভব নয় বরং সেই বনীশাল জাতির জন্য এটা ছিল এক মস্ত বড় ধোকা আলস ভালা সেই পরিস্থিতি বর্ণনা করে আর বানিয়ে নিল মুসলার সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলংকারাদির মাধ্যমে একটি বাছুর যা থেকে বের হচ্ছিল গরুর ডাকের মতো শব্দ ওই বাছুরের দেহের পিছনের দিকে একটি ছিদ্র করেছিল এবং সামনের দিকে ফলে ওই ছিদ্রপথে যখন বাতাস প্রবাহিত হতো ভেতরের অংশটা ফাঁপা থাকার কারণে একটা উদ্ভুত ধরনের আওয়াজ সৃষ্টি হতো যা অনেকটা গরুর ডাকের কাছাকাছি ছিল যেভাবে গরু বাছুর ডাক অনেকটা তার অনুরূপ ছিল এটা ছিল বনীশ জাতির জন্য একটা ফিটনা পরীক্ষা তারা যখন দেখল স্বর্ণের তুই একটা বাছুর শব্দ করছে সামেরি তখন তাদেরকে বিভ্রান্ত করার জন্য বলল এটাই হচ্ছে তোমাদের রপ এই কথা বলা সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা করে সেই বাছুরকে পূজা করতে শুরু করে দিল কেউ কেউ তার সামনে সিজা করতে শুরু করল ইবাদত করতে শুরু করল দিক থেকে সেটাকে ঘিরে ধরল নাচতে শুরু করলো, উল্লাস করতে শুরু করল এবং কেউ কেউ ওখানেই বসে থাকতে শুরু করল অতীতের ঘটনা থেকে আমরা দেখেছি মূর্তি সঙ্গে তাদের আত্মা কিভাবে আগে থেকে বনী জাতি কিভাবে আগে থেকে মূর্তি পূজার প্রতি আসক্ত ছিল লোহিত সাগর পার হয়েই তারা মুসাদামের কাছে আবদার করেছে এই লোকেদের যেরকম একটা মূর্তি রয়েছে আমাদের জন্য একটা মূর্তি বানিয়ে দাও সময় তাদেরকে সঠিক বিষয়গুলো শিক্ষাদান করেছেন কিন্তু বর্তমানে যখন মুসাদাম তিনি গিয়েছেন তুর পর্বতে তাদেরকে বাধা দেওয়ার মত কেউ নেই সেই মূর্তি লাভের ইচ্ছাকে বাস্তবায়িত হতে দেখে সাথে সাথে বনিস সেল জাতি মূর্তি পূজা করতে শুরু করে দিল এমনকি এটা নিয়ে কোন চিন্তা ভাবনা করার প্রয়োজন পর্যন্ত তারা বোধ করল না বলেছেন তারা কি এই বিষয়টা লক্ষ্য করল না যে এটা তাদের সঙ্গে কোনো কথাও বলছে না তারা কোনটাকেই উপাস্য বানিয়ে নিল নিশ্চয় তারা ছিল জালেম অত্যাচারী মোসা আল্লাহাম কয়েকদিনের জন্য তার জাতি থেকে দূরে সরে গিয়েছেন মাত্র এবং পরবর্তীক্রমে এর সঙ্গে আরও অতিরিক্ত সাক্ষাৎ সময় পরিবর্তন হয়ে গেলে মোসা আল্লাহামের এটা তাদেরকে জানানো সম্ভব ছিল না সুতরাং যখন ৩০ দিন অতিক্রান্ত হয়ে আরো দশ দিন সময় গড়াতে লাগল বনীসাইল জাতি তারা বলতে শুরু করে দিল এই বাছুর এটা তো আমাদের রব এবং এটা মুসারও রবাফার তারা বলল এটা তোমাদের উপাস্য এবং মুসারও উপাস্য এরপর মুসা ভুলে গিয়েছে তার রব কোথায় এই জন্যই তার আসতে এখন দেরি হচ্ছে এবছর তার রব তার রব তো এখানেই উপস্থিত আল্লাহর পনিস বলল মুসা জানে তার রব কোথায় সে ভুলে গিয়েছে সে জানে না তার রব এখানেই আছে অর্থাৎ তারা বাছুরকে তাদের ইলাস উপাস্য হিসেবে গ্রহণ করার পেছনে একটা মনগোড়া প্রমাণকে তারা যুক্ত করে দিল প্রথমত সেই বাছুর ছিল স্বর্ণের নির্মিত এক অদ্ভুত আওয়াজ করছে দ্বিতীয় পেয়ে গেল তারা বলতে শুরু করল মুসা জানে না তার রব এখানেই উপস্থিত এ কারণেই মুসার দেরি হচ্ছে এবং এটাও বলল এই বাছুরই হচ্ছে হারুনের রব এবং মুসারও রব আর আমাদেরও রব মুসাল্লাম বললেন তোমার জাতি পাথুরের পূজা করছে বললেন অতঃপর মোসা তার সম্প্রদায়ের কাছে ফিরে এলেন রাগান্বিত এবং অনুতপ্ত অবস্থায় মোসা আলা খুবই কষ্ট পেলেন তিনি বিশ্বাসী করতে পারলেন না কিভাবে সম্ভব তার অনুপস্থিতিতে তার জাতি কিভাবে সিরেক লিপ্ত হল জঘন্যতম সব বড় যে অপরাধ নিকৃষ্ট অপরাধ সব থেকে বড় যে গুণা সেই সিরেকের গুনায় কীভাবে তাকে লিপ্ত হতে পারল আলোচ মহামলাকে বাদ দিয়ে কিভাবে তারা একটা বাতিল রবের উপাসনা শুরু করে দিল অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জাতির নিকট এসে উপস্থিত হলেন মুসাদাম সেখানে উপস্থিত হলেন তার হাতে ধরা রয়েছে তাওরাতের বাণী সম্বোধিত সেই ফলকগুলো যখন মুসাদাম সেই স্থানে আসলেন তিনি দেখলেন লোকেদেরকে তার দিক থেকে একটি বাছুরকে তারা ভিড় করে আছে ঘিরে রয়েছে একটি স্বর্ণের তৈরি বাছুরের মূর্তিকে কেউ কেউ সেটাকে সিজদা করছে পূজা করছে ভক্তি প্রদর্শন করছে কেউ সেখানে বসে আছে আবার কেউ কেউ সেই মূর্তিকে ঘিরে উল্লাসরত চিৎকার করছে নৃত্য করছে মুসা আল্লাহ রাগে দুঃখে ক্ষোভে তার হাতে ধরে রাখা সেই ফলকগুলোকে ছুড়ে ফেলে দিলেন তার মধ্যে প্রচন্ড প্রতিক্রিয়া সৃষ্টি হল যদিও মুসা আল্লাহাম তিনি সম্প্রদায় কি অপরাধে লিপ্ত হয়েছে কি অপকর্ম করছে তখনও তিনি এতটা আক্রান্ত হননি তত আক্রান্ত তিনি হয়েছে নিজের চোখে দেখার পরে কেন আসুসব হাসান তিনি বলেছেন লাইসাল খাবারও কালমুয়া আইনা সংবাদপ্রাপ্তি কোন খবর শোনা এবং সেটাকে নিজে সরাসরি চোখে দেখা প্রত্যক্ষ দেখা উভয়ে কখনোই এক সমান নয় নিজে চোখে দেখা আর অন্যের মুখে সেটার বর্ণনা শোনার মধ্যে অনেক পার্থক্য রয়েছে চোখে দেখার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন একটি দৃশ্য মানুষের অন্তরে যে ছাপ ফেলতে পারে যে প্রভাব সৃষ্টি করতে পারে যে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে সেটা কোন জিনিস শোনার মাধ্যমে কিংবা লেখা পড়ার মাধ্যমে হয় না কাজে আমরা দেখেছি মুসায়দাম যদিও তিনি আসু মান্দার থেকে তাদের এই বাছুর পূজার বিষয়ে আগেই অবগত হয়েছিলেন তখন তিনি শুধুমাত্র বিচলিত হয়েছিলেন কিন্তু যখন তিনি এ দৃশ্য চাক্ষুষ দেখলেন সেই পরিবেশে উপস্থিত হয়ে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। এতটাই আক্রান্ত হলেন তার হাত থেকে সেই ফলকগুলোকে তিনি ফেলে দিলেন যে ফলকে বনিস জাতির জন্য হেদায়েত উপদেশ আদেশ নিষেধ সম্বলিত বাণিলি বিবদ্ধ ছিল তাওরাত বিবদ্ধ ছিল সেটা মুসায়দাম হাত থেকে পড়ে গেল মুসাইস্লাম তার জাতির এই দুরবস্থা তিনি বললেন হে আমার জাতি তোমাদের রক্তি তোমাদেরকে একটি উত্তম ওয়াদা দান করেননি একটি উত্তম প্রতিশ্রুতি দিয়েছেন একটি বা দুইটি নয় আলোসুফ মোহাম্মতাদেরকে বিজয়ের ওয়াদা দিয়েছেন পবিত্র ভূমি দেওয়ার ওয়াদা দিয়েছেন জান্নাতের ওয়াদা দিয়েছেন দুনিয়ার বুকে প্রতি সাধন করার ওয়াদা দিয়েছেন বিস্মৃত মুসরা তাদেরকে আরো প্রশ্ন করলেন তবে কি এই প্রতিশ্রুত সময় তোমাদের জন্য দীর্ঘ হয়েছে যে তোমরা হাল ছেড়ে দিলে নাকি তোমরা চেয়েছিলে তোমাদের রবের শাস্তি তোমাদের উপরে চলে আসুক যার জন্য তোমরা আমাকে উত্তরও মিশ্রিত ছিল প্রতিশ্রুত সময় এটা কি দীর্ঘ মনে হয়েছিল নাকি তোমরা চেয়েছ আল্লাহর শাস্তি তোমাদের উপরে এসে পড়ুক স্মরণ পারে লোহিত সাগর পার হয়ে যখন এই জাতি মুসা্লামের কাছে মূর্তি বানিয়ে দেওয়ার আবদার করেছিল সেই ঘটনাও ছিল নিঃসন্দেহে হতভম্ব করে দেওয়ার মত অবাক করে দেওয়ার মত কিন্তু সেই সময় মোসাআলা তাদের অজ্ঞতাকে কারণ ধরে তিনি নিজেই বলেছেন তোমরা হচ্ছে এক অজ্ঞজাতি কৌমুন তা ঝালুন কিন্তু এবারে মোসাআলা ভেবে পাচ্ছেন না কি কারণ থাকতে পারে কেন তারা এই মূর্তি পূজা করতে পারে আগের বার যখন তারা মূর্তি বানিয়ে দেওয়ার আবদার করেছিল তারা ক্ষমা পেয়েছিল তাদের অজ্ঞতার কারণে কিন্তু এবারে তাদের পক্ষে কোনো অজুহাত থাকা সম্ভব নয় কাজেই তাদের সামনে রয়েছে এক ভয়ঙ্কর শাস্তি ترجتي ترى বললো انما اخلفنا موعدك بملكنا ولكننا ولكننا حممنا اوذارا من زيله القوم فقدفناها فقدفناها ইচ্ছা করে স্বেচ্ছায় ভঙ্গ করেনি তারা বলল তারা এই কাজ স্বেচ্ছায় করেনি অন্য কথায় তারা নিজেদের ওয়াদা ভঙ্গ করার বিষয়টাকে স্বীকার করলো। তারা বলল আমরা আপনার সঙ্গে করা ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করেনি কিন্তু আমাদের উপরে ফেরাও নেই অলঙ্কারগুলো একটা বোঝা হয়ে আমাদের উপরে চেপেছিল সেই অলংকারগুলো আমাদের একটা আমাদের উপরে বোঝা হয়ে চেপেছিল কাজে সেগুলোকে আমরা আগুনে নিক্ষেপ করে দিয়েছি আর স্বামেরিও নিক্ষেপ করেছে। করেছি বলেছেন এরপর সে তাদের জন্য তৈরি করে আনল একটি বাছুর একটা দেহের অবয়ব মূর্তি যার মধ্যে গরুর শব্দ সৃষ্টি হচ্ছিল মনীষা প্রশ্নের বিপরীতকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখতে পাই মোসাইসাল্লাম তাদেরকে বললেন তোমরা ওয়াদা ভঙ্গ করেছ যে ওয়াদা তোমরা আমার সাথে করা ওয়াদাকে ভঙ্গ করেছ আর তারা বলল না আমরা স্বেচ্ছায় করিনি আমরা সে অলংকার আদির বোঝা বহন করছিলাম আর যেটা করেছি সেটাও আমরা করেছি সামেরীর পরামর্শ অনুসারে জাতির বক্তব্য লক্ষ্য করলে দুইটি বিষয় দেখতে পাওয়া যায় এক নম্বর বিষয় তার অনুত্ত ছিল কিন্তু সেটা ছিল তাদের উপরে আলস মহাতলা যে অলংকারগুলোকে বৈধ করে দিয়েছিলেন সেই বিষয়কে তারা তাদের উপরে বোঝা হিসেবে গণ্য করছিল এটার জন্য তার অনুশোচনায় আক্রান্ত ছিল সেই স্বর্ণগুলোর জন্য অথচ তার আলোচ মহাতালার সঙ্গে সিরিক করেছে মূর্তি তৈরি করেছে সেই মূর্তিকে উপাস হিসেবে গ্রহণ করেছে পূজা করেছে এই সিরিক নিয়ে তাদের মধ্যে কোন ধরনের অনুশূচনাই তাদের বক্তব্যে ফুটে উঠল না নিজেদের অপরাধের জন্য প্রথমে তারা মুসাফ্লামের কাছে ক্ষমা যেতে পারত কিন্তু সেটা না করে বরং তারা সেগুলো করার পক্ষে কারণ প্রদর্শন করছে মনীষের জাতির যে তাকুয়া বা আল্লাহ সচেতনতা তাদের যে তাকুয়ার মানদণ্ড সেই মানদণ্ডে সিরেকের মতো অপরাধ কোন বড় অপরাধ নয় কিন্তু ফেরাওয়েলে দেওয়া সেই সমস্ত স্বর্ণালঙ্কারগুলো বহন করা একটা বড় বিষয় পরিণত হল এই জন্য করতে শুরু করলো। সুতরাং এই ধরনের তাকুয়া যেটা আপনাকে কি হালাল বিষয় গ্রহণ করা থেকে বর্জন করে দেয় বিরত রাখে কিন্তু গুরুতর গুণা বড় বড় অপরাধ শীর্ঘের ব্যাপারে গাফেল করে রাখে কোন ধরনের অনুসূচনা সৃষ্টি হয় না সেই তাকোয়া বাস্তবে কোন তাকোয়াই নয় আল্লাহলা বলেছেন তারা কি দেখল না যে এটা তাদের কোনো কথায় সাড়া দেয় না এবং এর কোনো ক্ষমতায় নেই তাদের কোনো ভালো বা মন্দ করার তাদের যে মূর্তি পূজার কারণ সেটা কি ছিল আলস মোহাম্মতোল্লাহ তিনি নিজে অন্যত্র বলে দিয়েছেন আলসু মহম বলেছেন কুফোরের কারণে তাদের অন্তরে এই প্রতি যে সেটা পান করানো হয়েছিল মূলত তাদের অন্তর ছিল কুফুরে পরিপূর্ণ এবং বাছরের একটা মূর্তি পেয়ে সেটা বাস্তবে প্রকাশিত হল মাত্র মুসাদামের অবতর মানে হারুন সালাম তিনি ছিলেন বনিসের নেতা বনিসাইলকে এই কাজ থেকে বিরত রাখার জন্য হারুন আলা ভূমিকা পালন করেছিলেন হারুন আলাই তিনি তার জাতিকে উপদেশ দিচ্ছিলেন নসিহা প্রদান করছিলেন কুরানে সেই বিষয় উল্লেখ করা হয়েছে হারুন তাদেরকে পূর্বেই বলেছিলেন হে আমার জাতি তোমরা তো এই বছরের মাধ্যমে এক পরীক্ষায় পড়েছ এবং তোমাদের রব হচ্ছেন আর রহমান তোমাদের সত্যিকারের রব তিনি হচ্ছেন আল্লাহ আর রহমান অতএব তোমরা আমাকে অনুসরণ করো এবং আমার আদেশকে মান্য করো হারুন আলাহ সাল্লাম তাদেরকে আগে সতর্ক করে দিচ্ছিলেন সামের ঝোকার বিপরীতে তিনি বলছিলেন হে আমার লোকেরা হে আমার জাতি এর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে একটা পক্ষ থেকে পরীক্ষা কাজে হারুন আলাহ ইসলাম তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন আল্লাহ আর রহমান কাজে তোমরা আমাকে অনুসরণ করো এবং আমার আদেশকে মান্য করো সালাম হারুন ইসলামকে বলে গিয়েছিলেন আমার অনুপস্থিতি তুমি হচ্ছে বনিসির নেতা তুমি তাদের উপর প্রতিনিধি দায়িত্বশীল হারুন আলাই কাজে বলছেন তোমরা আমার আদেশকে মান্য করো কিন্তু মনে তাদের একগুই মেতে কুফরের উপরে তারা অটল থাকল এবং বাছুরের পূজা চালিয়ে যেতে সামান্য গরুর বাছুরের এই মূর্তি তাদের কাছে এতই প্রিয় আর আকর্ষণীয় হয়ে গেল যে তারা তাদের মধ্যে থাকা নবীর আদেশকে অমান্য করতে দিতে ভাবল না যেন এই বাছুরের পূজা করে তারা নেশার মতো স্বাদ পেল আল্লাহ সুহান আল্লাহ বলেছেন কুফুরের কারণে তাদের অন্তরে বাছুর পান করানো হয়েছিল মতো কারণে তাদের অন্তরে এই বাছুর এটা সরাবের মতো ছিল যা তারা যেন পান করল কুফুরের কারণে এই বাছুর প্রীতি তাদের অন্তরে পান করানো হয়েছিল যেন এটা সরাবের মতো ছিল যা তারা পান করে নেশার মতো স্বাদ গ্রহণ করল তাদের অন্তর এই বাছুরের প্রতি এতটাই আসক্ত হয়ে গিয়েছিল আল্লাহ আলাম কেন তাদের এই বাছুরের প্রতি এত ভালোবাসা কাছুর ছিল হতে পারে তাদের সেই স্বর্ণ নির্মিত বাছুর বলে অথবা তার সেই অদ্ভুত আওয়াজের কারণে হারুন আল্লাহ ইসলাম যখন তাদেরকে হকের দিকে আহ্বান করেছিলেন তারা কি জবাব দিয়েছিল তারা আমাদের কাছে ফেরত আসা না পর্যন্ত আমরা সদা সর্বদা এর সাথেই সংযুক্ত হয়ে বসে থাকব কুফরের উপরে তাদের দৃঢ় ইসলাম ফিরে এসে যে দৃশ্য দেখলেন তা হল এই মূর্তি পূজা মোসা আল তিনি জানেন না তার ভাই হারুন এদের বিপরীতে কি ভূমিকা পালন করেছেন রাগান্বিত ক্ষুব্ধ অনুতপ্ত মোসা তার ভাইয়ের দিকে ছুটে গেলেন এবং এক হাতে টেনে ধরলেন তার মাথার চুল এবং অন্য হাতে টেনে ধরলেন তার দাড়ি এবং বললেন হে হারুন ওদের পথভ্রষ্টতা দেখার পর কোন জিনিস তোমাকে বিরত করে রেখেছিল আমার অনুসরণ করা তুমি সাথে সাথে সেই বিষয়টা আমাকে জানলে না কেন তুমি এটাকে ঘটতে দিলে, কেন তুমি আমাকে এই বিষয়ে কিছু অবগত করি হারুন আলাহ যখন এভাবে সেই জাতির সামনে ধরে চুল এবং দাঁড়িয়ে ধরে নিজের দিকে বললেন তিনি সরাসরি ভাই বললেই করতেন। হারুন আল্লাহ ইসলাম বলেছেন হে আমার মায়ের সন্তান এই কথা বলা মাধ্যমে হারুন আলাহিস্লাম তার এবং মুসা ইসলামের রক্ত সম্পর্ক সেই সম্পর্কে কথা সেখানে স্মরণ করে দিচ্ছিলেন মুসা্লামের উত্তপ্ত মেজাজকে শীতল করার জন্য মুসালাইস্লামের সহানুভূতি পাওয়ার জন্য কারণ এই সম্পর্কের মধ্যে মা শব্দটি জড়িত আর মা হচ্ছেন ক্ষমা এবং দয়ার প্রতি হারুন আলাইস্লাম তিনি বললেন আমরা পরস্পর ভাই আমার কথা শোন আমরা একই মায়ের পেটের ভাই হে আমার সহদর হে আমার মায়ের সন্তান আমার চুল এবং দাড়ি ধরে তুমি আকর্ষণ করো নিজের দিকে টেনো না হারুন আলাহ ইসলাম তার নিজের কাজের যৌক্তিকতা তুলে ধরলেন কেন তিনি মুসাদামকে এই ঘটনা জানানোর জন্য সেখানে চলে যাননি হারুন আলুসাল্লাম তিনি বললেন আমি শঙ্কিত ছিলাম এই ভেবে যে তুমি বলবে বণেশ্বর জাতির মধ্যে আমি বিভেদ সৃষ্টি করেছি এবং তুমি আমার কথা মান্য করি অর্থাৎ হারুন তিনি বললেন তিনি যদি এই বিষয়ে মোস্তাদামকে অবগত করার জন্য যেতেন কিংবা শক্তি প্রয়োগ করার মাধ্যমে বাধা প্রদান করতেন এটা মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে পারত জাতি তারা করেনি কিছু মানুষ ব্যতিক্রম ছিল কিন্তু তাদের অপরাধ হচ্ছে তারাও এতে বাধা প্রদান করেনি তারা বাকিদেরকে মূর্তি পূজা করতে দেখেও নির্লিপ্ত ভূমিকা পালন করেছে কাজে হারুন সালাম তিনি যদি সেই পরিস্থিতিতে শক্তি প্রয়োগ করে বাধা দিতেন বনিসিয়ার জাতির মধ্যে বিভক্ত সৃষ্টি হতো বিভেদ হত্যা ফাসাত আসলাম তিনি শুধুমাত্র মৌখিক বাধা দিয়েছিলেন আর এতেই সেই লোকেরা তাকে হত্যার হুমকি দিচ্ছিল তারা বলছিল আমরা তোমাকে হত্যা করব যেমন অন্য তারা তো আমাকে দুর্বল ভেবে আমাকে হত্যাই করে ফেলছিল তুমি আমার সঙ্গে এমন কিছু করো না যা দেখে আমাদের শত্রুরা আমাদের উপরে আনন্দিত হয় আমার উপরে আর শত্রুদেরকে তুমি হাসিও না হারুনা ইসলাম এখানে বলছেন মুর্সাদামী তার সঙ্গে কঠোরতা প্রদর্শন করেন তাহলে এতে তাদের শত্রু লাভবান হবে এবং তারাই খুশি হবে কেন এখানে কথা উল্লেখ করলেন। তিনি জানতেন তাদের মধ্যে এমন কিছু ব্যক্তি বিদ্যমান জাতির মধ্যে যারা হচ্ছে তাদের শত্রু আল্লাহর নবী এবং রাসুল্লের শত্রু প্রত্যেক জাতির মধ্যেই রয়েছে হারুন আল্লাহ ইসলাম তাদেরকে লক্ষ্য করে বললেন আমাদের মধ্যে এই বিরোধ বা দ্বন্দ্ব থেকে আমাদের শত্রুরা যেন কোনো ফায়দা বা সুবিধা লুকতে না পারে সেই সংকটময় মুহূর্তে হারুন আলাহামের সেইগুলোর সম্পর্কে আমরা জানি তিনি এমনিতে ছিলেন রাগী এবং সেই পরিস্থিতি তাকে আরও রাজান্বিত করেছে যখন তিনি সবার সামনে নিজের ভাইয়ের চুল এবং দাড়ি ধরে করছিলেন হারুন আলাহিস্লাম দ্রুত ঠিক সেই কথাগুলো বলেছেন যা বলা প্রয়োজন ছিল আমার উপরে আর শত্রুদেরকে হাসিল না এর মধ্যে শিক্ষা নিজেদের সমস্যা এটা বাইরের মানুষ বা শত্রুদের কাছে কখনোই প্রকাশ করা উচিত নয় মুসলিম উম্মার সব থেকে ক্ষুদ্রতম যে ইউনিট সেটা হচ্ছে পরিবার সব থেকে ক্ষুদ্রতম একক এটা হচ্ছে পরিবার আর সব থেকে বড় যে ইউনিট সেটা হচ্ছে মুসলিমদের একক রাষ্ট্র খিলাফা সব থেকে ক্ষুদ্রতম ইউনিট পরিবারের মধ্যে যদি কখনো বিরোধ দেখা দেয় আমাদের অতি হচ্ছে সেটাকে যতটুকু সম্ভব গোপন রাখা ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখা যখন স্বামী স্ত্রীর মন্ত্রে কোন বিষয়ে বিরোধ দেখা দেয় নিতান্ত প্রয়োজন ছাড়া এটা কখনই উচিত নয় পরিবারের গণ্ডির বাইরে প্রকাশ করা যখন স্বামী স্ত্রীর মধ্যে কোন সমস্যা তারা নিজেরা সমাধান করতে পারছেন না প্রথমে উচিত পারিবারিকভাবে বিষয়টাকে সমাধানের সচেষ্ট হওয়া উভয় পরিবারের মাধ্যম থেকে আবেদন করে মধ্যস্থতাকারী বা বিচারক নিয়োগ করে দেওয়া এতেও যদি সমাধান না হয় তাহলে সেই এলাকার কাউকে বিচারক হিসেবে কাজী নিযুক্ত করে দেওয়া একইভাবে যখন মুসলিম উম্মার বৃহত্তম ইউনিট উম্মার মধ্যে খিলাফার মধ্যে কোনো বিষয়ে দ্বন্দ্ব বা বিরোধ দেখা দেয় আমাদের উচিত সেটা মুসলিমদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখা আভ্যন্তরীণ বিষয়ে কখনোই শত্রুদের প্রবেশ করতে দেওয়া উচিত নয় আলী এবং মিরা দেহ তাদের সম্পর্কে আমরা জানি শাহাবাদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে ফিটনাস সৃষ্টি হয়েছিল এবং দ্বন্দ্ব চলছিল এই খবর শুনে রোমানরা ভেবে নিল এটাই হচ্ছে তাদের সুযোগ সেই জন্য তারা মুসলিম সীমান্তে সৈন্যবাহিনী প্রস্তুত করতে জামাতে শুরু করেছিলেন শামের আমির ছিল রোমান সাম্রাজ্য শত্রুদের এই ঘটনার সংবাদ পাওয়ার পরে রোমান সম্রাটের কাছে তিনি পত্র লেখলেন চিঠি লিখলেন এবং বললেন আমার এবং আমার ভাইয়ের মধ্যে যে বিরোধ এটা যেন তোমাদেরকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে না দেয় যদি তোমরা এখনই এই সমস্ত কার্যক্রম বন্ধ না করো আমি এমন এক সৈন্যবাহিনীকে প্রেরণ করব যাদের যাত্রা শুরু হবে আমাদের দেশ থেকে আর শেষ হবে তোমাদের ভূমিতে গিয়ে মুরাদ সুস্পষ্টভাবে ওমাদেরকে জানিয়ে দিলেন আমাদের মধ্যেকার আমাদের দুই ভাইয়ের যে বিরোধ এটা সুযোগ নিয়ে তুই তোমরা ভেবে নাও আমাদেরকে আক্রমণ করবে এটা হবে তোমাদের করা এক মস্ত ভুল এটা কখনই বরদাস্ত করা হবে না হারুন আলাই সালাম তিনি তার ভাই মোসাইকে বলতেন, আমাদের শত্রুদেরকে আমাদের উপরে আনন্দিত হওয়ার সুযোগ দেওয়া আলোসবতাল্লাহ তার প্রত্যেক আম্বিয়াদেরকে সেই সমস্ত যোগ্যতা এবং গুণাবলী দান করেছেন যেগুলো তাদের উপরে দেওয়া সেই দায়িত্ব পালনের জন্য সহযোগী হয় জাতির যে আচরণ এবং বিশিষ্ট এটার জন্য আলোস মহম শুধুমাত্র একজন রাসুল নয় দুইজন ব্যক্তিকে তাদের কাছে পাঠিয়েছেন তাদেরকে গাইড করার জন্য একজন নবী এবং একজন রাসুল হারুনা ইসলাম তিনি ছিলেন নবী এবং মুসাল ইসলাম তিনি হচ্ছেন রাসুল আলোসবতাল মুসাল ইসলামকে ব্যক্তিত্ব দিয়েছেন যে পরিস্থিতিতে আমরা আলোচনা করেছি মুসাআলাম শৈশব থেকে বড় হয়েছেন এটা তাকে দান করেছিল একটা দৃঢ় ব্যক্তিত্ব কারণ মুসাল্লাহস্লামকে পাঠানো হয়েছে এমন এক জাতির কাছে বন জাতি যারা চরম অবাধ্য এবং একগ্রে এই জাতিকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে শাসন করার জন্য প্রয়োজন ছিল মুসাল্লাহসাল্লামের মতো একজন ব্যক্তির কাজী আলোস মোহাম্মতাল্লাহ মুসাল্লাহস্লামের যে ব্যক্তিত্ব দিয়েছেন সেটা ছিল অত্যন্ত শক্তিশালী এবং বলিষ্ঠ দৈহিক গরমের দিক থেকে এবং মানসিক গরমের দিক থেকেও আলোসু মহাম মুসাল্লা দিয়েছেন চারিত্রিক দৃঢ়তা এবং শক্তিশালী তেজুদ্দীপ্ত প্রভাবশালী উপস্থিতি তাকে আলুস মহামতো যে যোগ্যতা এবং গুনাবলীগুলো দিয়েছিলেন সেটা উপযুক্ত ছিল একজন উজির বা পরামর্শদাতা হিসেবে হারুন আলাইসাল্লাম তিনি সেই ভূমিকায় পালন করছিলেন তিনি ছিলেন মুসা উপদেষ্টা বা অ্যাডভাইজার এবং হারুন আলাইসাল্লামকে আলসু মহামতাল যোগ্যতা দান করেছিলেন জড়তা ছাড়া স্পষ্টভাবে কথা বলার ক্ষমতা দিয়েছিলেন মোসাআসালাম তিনি বলেছিলেন দোয়া করে আমার ভাই হারুন সে আমার থেকে প্রাঞ্জল যেন হারুনকে আলো সুমতামের সহযোগী হিসেবে নির্বাচন করে দেন সেই করেছিলেন। হারুন আলাহিসের সামনে বনী যে ঘটনা ঘটিয়েছে এটা কখনোই মোসা আলাহিস্লামের সামনে করার মতো দুঃসাহসটা দেখাতে পারত না কিন্তু মুসা আলাহিস্লাম সেই সময় ছিলেন অনুপস্থিত কাজী বুরি ইসরাহল এই পরিস্থিতির সুযোগ নিল কি। হারুন আল্লাহাম তিনি মৌখিকভাবে দিচ্ছিলেন তাকে হত্যা করতে উদ্বত হত্যা হারুন আল্লাহাম এই জটিল পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দিয়েছেন তিনি অপেক্ষা করেছেন মুসাআ ফিরে আসবেন সেই সময় পর্যন্ত যদি হারুন আলাইস্লাম শক্তি প্রয়োগ করতেন জোর করে তাদেরকে বাছুর পূজা থেকে বিরত রাখার চেষ্টা করতেন তারা যেভাবে বাছুরের প্রতি সংযুক্ত ছিল মনীষের জাতির মধ্যে স্পষ্ট বিধেদ এবং দ্বন্দ্ব সৃষ্টি হত এবং এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যেত এ বিষয়ে সবাই জানি অন্যায় কাজে বাধা প্রদান করা বাহিনু নিশ্চিত করা জরুরি যে এই অন্যায় কাজে বাধা দিলে সেটা যেন আরো বড় কোনো অন্যায় কাজের দরজাকে খুলে না দেয় আরও বড় কোন মুনকারকে যেন সৃষ্টি না করে হারুন আল্লাহ তিনি কখনোই বাছুরের পূজাকে সমর্থন করেননি তিনি তার জাতির লোকেদেরকে এটা থেকে বিরত থাকারজন জন্য আদেশ দিয়েছেন তিনি আল্লাহ নবী তার উচিত ছিল সত্য কথা তিনি সেটা বলেছেন তিনি কখনোই চুপ থেকে বলতে পারেন না তিনি হিকমা অবলম্বন করেছেন বলা ছিল তারা ভুল করেছে তিনি তাই বলেছেন তিনি তাদেরকে বলেছেন তোমরা ভুল করছ তোমাদের রব এই বাছুর নয় বরং রব হচ্ছেন আল্লাহ আর রহমান কিন্তু যেহেতু বন হিস সময় তার কথা শুনছিল না কাজেই তাদেরকে তাদের উপরে শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিলে জোর করে বাধা দিলে আরো বড় বিপদ ঘটার আশঙ্কা ছিল এ কারণেই হারুন আলাহিসাল্লাম শুধুমাত্র তাদেরকে মৌখিক উপদেশ দিয়েই বিরত হলেন এবং অপেক্ষা করতে লাগলেন কখন তার ভাই মোসা আলাহিসাল্লাম ফেরত আসবেন যেন মূসা আলাহিসাল্লাম তিনি এই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করেন মোসাল্লাম হারুনের এই যুক্তিকে মেনে নিলেন তিনি বললেন হে আমাদের রব আমাকে এবং আমার ভাইকে ক্ষমা করো এবং তোমার দয়ার আশ্রয় দাও আর দয়ালুদের মধ্যে তুমি তো শ্রেষ্ঠ দয়ালু ও আন্তিম তুমি হচ্ছ শ্রেষ্ঠ দয়ালু মোসা যদিও করা স্বভাবের ব্যক্তি ছিলেন কিন্তু একই সঙ্গে তিনি ক্ষমাশীল এবং কোমল হৃদয়ের অধিকারী ব্যক্তিও ছিলেন যদিও তিনি সেই মুহূর্তে ছিলেন খুবই রাগান্বিত অবস্থায় ছিলেন এতটাই রাগান্বিত অবস্থায় ছিলেন যে তিনি তার ভাইয়ের দাড়ি এবং তুল ধরে টান ছিলেন কিন্তু এরপরে যখন তিনি দেখলেন তার ভাইয়ের যে ভূমিকা ছিল তিনি সেটা ভাবে পালন করেছেন উপযুক্ত কাজটি তিনি করেছেন ঠিক সেই মুহূর্তে সাথে সাথে তিনি করে নিলেন তার এবং তার ভাইয়ের জন্য তিনি দোয়া করলেন ক্ষমা প্রার্থনা করলেন এবং এই ঘটনা থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা সেটা হচ্ছে নবীদের ভালোবাসা কিংবা ঘৃণা এটা কখনোই কোনো ব্যক্তি কেন্দ্রিক নয় নবীদের ভালোবাসা কিংবা ঘৃণা এটা হচ্ছে সব সময় সত্যের উপরে নির্ভরশীল তারা সত্যকে ভালোবাসেন হককে ভালোবাসেন তারা কখনোই নিজেদের খেয়াল খুশিকে ব্যক্তিগত ভালো লাগা ব্যক্তিগত বিষয়কে প্রাধান্য দেন না বরং তারা সবসময় হককে প্রাধান্য দিয়ে থাকেন কাজেই নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও তারা হক খুসরণ করেন সেখানে এক গেমের কোন নেই মোসা আল্লাহ জবাব দিতে নেওয়ার পর দ্বিতীয়ত তিনি গিয়ে ধরলেন সামেরিকে যে কিনা ছিল সমস্ত সমস্যার নাটের গুরু সমস্ত সমস্যার মূল মোসা আলাহিসাল্লাম তার কাছে গেলেন এবং গিয়ে বললেনা খাতবুকা ইয়া সামেরি তোমার ব্যাপার কি তোমার কি হে সামেরি লক্ষণীয় পাহাড় থেকে নেমে আসলেন ফিরে এসে প্রথমে তিনি কাকে কাকে করেছিলেন। করেছেন এক নম্বরে তিনি তার জাতির লোকেদেরকে দোষারোপ করেছেন পরবর্তীতে দুই নম্বরে তিনি জবাব দিতে নিয়েছেন হারুন আলাহিসাল্লামের কাছ থেকে এবং সব শেষে তিন নম্বরে তিনি দোষী সাব্যস্ত করেছেন সামেরিকে অথচ আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হতে পারে স্বামীরই হচ্ছে সমস্ত সমস্যার মূল কারণ সবকিছুর পেছনের মূল শক্তি অথচ মুসাল্লামের এই ধারাবাহিকতা এর মধ্যে রয়েছে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হিকমা এটা বেশ লক্ষণীয় একটি বিষয় প্রথমত এই পাপের জন্য এই শিরেকের মতো বড় গুনের জন্য দায়ী কে ছিল এক নম্বরে দায়ী হচ্ছে বন ইস তারা নিজেরাই কারণ তারা যদি স্বামীর কথা না মানত তাহলে কখনোই এই সমস্যা সৃষ্টি হতো না প্রত্যেক যুগে প্রত্যেক সময়ে প্রত্যেক জাতির মধ্যে খারাপ প্রকৃতির কিছু মানুষ থাকবে স্বাভাবিক যারা সবসময় মানুষদেরকে খারাপ বিষয়ের দিকে আহ্বান করবে এটাই স্বাভাবিক কিন্তু একটি জাতি বা উম্মার স্বাধীনতা রয়েছে যে তারা সেই খারাপ উপদেশ মন্দ কাজের দিকে আহ্বান সেগুলিকে গ্রহণ করবে নাকি বর্জন করবে কাজেই খারাপ লোকেদের ঘাড়ে দোষ তাপিয়ে দিয়ে কখনোই দায়মুক্ত হওয়া যাবে না বরং যখন কোন একটি ব্যক্তি কিংবা জাতি যারা গুণায় কাজে লিপ্ত হয় এই মন্দ কথাগুলো শোনা এবং মানার যে পাপ পাপের বোঝা সেই গুনাকারীকেই বহন করতে হয় তাদের এখান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা মোসা আলাহিসাল্লাম বন ইসাইলকে প্রথমে দোষারোপ করলেন তাদেরকে বললেন যে তোমরা কি এটা চেয়েছিলে যে তোমাদের উপরে তোমাদের রবের ক্রোধ নেমে আসুক গজব নেমে আসুক যে কারণে তোমরা আমার সাথে করা ওয়াদাকে ভঙ্গ করলে মুসা আলাহিসাল্লাম তাদেরকে প্রশ্ন করেছেন কারণ তারা যদি প্রথমত সেই মন্ত্রণায় কান না দিত তবে সমস্ত সমস্যা সেখানেই সমাধান হয়ে যেত কোন সমস্যায় সৃষ্টি হতো না কাজে মুসাদামের প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের দায়বদ্ধতার একটি স্থান রয়েছে এবং মুসাদাম সেটাকে প্রশ্ন করেছেন তিনি এই বিষয়টি উল্লেখ করার পর এই ঘটনাটিকে আমাদের বর্তমান মুসলিম উম্মার যে সমস্যাগুলো রয়েছে তার সঙ্গে একটি প্রাসঙ্গিকতা স্থাপন করেছেন তিনি বলেছেন আমাদের চারপাশে বর্তমানে যে সমস্যাগুলো মুসলিম উম্মার সঙ্গে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে তার মূল কারণ প্রাথমিক কারণ মুসলিমরা নিজেরাই মুসলিম উম্মা ইরাক জেচিনিয়া আফগানিস্তান সোমালিয়া সুডান কাশ্মীর কিংবা আরাকানে যে সমস্যাগুলির মধ্য দিয়ে যাচ্ছে প্রথমত তার ড্রাইভার মুসলিম উম্মা নিজেদেরকেই নিতে হবে পরবর্তী ডাইভার সেকেন্ডারি ড্রাইভার হচ্ছে যারা এই উম্মার উপরে দায়িত্বশীল দায়িত্বপ্রাপ্ত নেতা বা নেতৃবৃন্দ আজই আমরা দেখতে পাচ্ছি বনেইসেলকে দোষারোপ করার পরে মোসালিস্লাম কাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তিনি জিজ্ঞাসাবাদ করেছেন তার ভাই হারুন আলাহিস্লামকে তার কাছে তিনি জানতে চেয়েছেন কিভাবে তুমি এই সংবাদ আমার কাছে পৌঁছালে না অথচ তুমি তাদের উপরে দায়িত্বশীল ছিল তুমি তাদের উপরে নেতা ছিলে তুমি তো এই বিষয়ের জন্য দায়ী এবং সব শেষে মোসা আলাহিস্লাম তিনি গিয়েছেন সামেরির কাছে যে কিনা বাহ্যিকভাবে এই সমস্যার মূল কারণ যার কাছ থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছে মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস গেলেন নাকি বললেন তোমার কি ব্যাপার হে সামেরি সামেরি তখন জবাব দিয়ে বলল আলদসুতু بما لم يدصر به فقبضت قبضه من اثر الرسول فنبدتها فنبدتها وكذلك সولت لي نفسي আমি যা দেখেছিলাম তা অন্য কেউ দেখেনি আমি পদচিন্ন হতে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের কুরার পায়ের যেই পদচিহ্ন সেখান থেকে এক একমুঠো ধুলি উঠিয়ে নিয়েছিলাম এবং তা নিক্ষেপ করেছিলাম আর আমার মন আমাকে এই কাদের জন্য মন্ত্রণা দিয়েছিল মুসা আল্লাহ স্বামীরিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি স্বামীরিকে সেই জাতি থেকে চিরদিনের জন্য চিরস্থায়ী বহিষ্কার করলেন তার গুণা এতটাই জঘন্য এবং মারাত্মক ছিল যে কখনোই সেই বন ইসল জাতির অংশ হিসেবে তাদের সাথে অবস্থান করতে পারবে না মুসাদাম তাকে বললেন দূর হক তোমার জন্য সারা জীবন এই শাস্তি রইল যে তুমি বলবে আমাকে কেউ স্পর্শ করো না এবং তোমার জন্য আখিরাতে একটি নির্ধারিত ওয়াদা রয়েছে অর্থাৎ জাহান নাম যার কোন ব্যতিক্রম হবে না অন্য একটি বর্ণনা এসেছে মৌসাখাম বললেন দুর্ভাগ্য তাকে একঘরে করে বর্জন করা হল সবাই তাকে বর্জন করবে তার কাছে কেউ ঘেঁচবে না এই শাস্তি দুনিয়াতে এবং আখি রাত্রে তার জন্য সেই নির্ধারিত শাস্তি যার কোন ব্যতিক্রম নেই শাস্তি জাহান্নাম আল্লাহর পক্ষ থেকে তার জন্য অপেক্ষায় রয়েছে মৌসা আলাহ্লাম এরপর তাকে বললেন এবং তুমি তোমার সেই ইলাহের দিকে লক্ষ্য করো যাকে তুমি ঘিরে থাকতে আমরা সেটাকে জালিয়ে দেব এবং সাগরে নিক্ষেপ করব অর্থাৎ যে স্বর্ণগুলো বনি সাইল নিয়ে এসেছিল মিশর থেকে যেগুলো দিয়ে পরবর্তীতে সেই বাছুরের মূর্তি তৈরি করা হয়েছিল সেই জঘন্য গুনায়ের কারণে সেই স্বর্ণগুলো পর্যন্ত তাদের জন্য নিষিদ্ধ করে দেওয়া হল সেটা কেউ গ্রহণও করতে পারবে না মুসাদাম বললেন আমরা এই সমস্ত বিষয়গুলো ব্যবহারও করতে চাই না এগুলো হচ্ছে নোংরা এবং অপবিত্র না পাক্তু মুসাদাম সেই বাছুরটিকে ধ্বংস করে দিলেন আগুনে জ্বালিয়ে দিলেন সমুদ্রে নিক্ষেপ করলেন এবং স্বামীরিকে বললেন তোমার সামনেই তোমার এই পার্শ্বকে আমরা জ্বালিয়ে দিব নিক্ষিপ্ত করে সাগরে বিক্ষিপ্ত করে সাগরে ছিটিয়ে দিব এবং এরপর মুসাদা সাল্লাম তিনি বললেন তোমাদের উপাস্য কেবলমাত্র আল্লাহ যিনি ভিন্ন কোন উপাস্য নেই তিনি সব কিছু সম্পর্কে জানেন সর্ববিষয় তার জ্ঞানের আয়ত্ত বনে ইসরা মহাতালার কাছে দৌবা করল তারা ক্ষমা কিন্তু বনে কাছে কিন্তু বনে এই গুনাগুলো বারবার বিভিন্ন নতুন নতুন মারাত্মক অপরাধে জড়িত হয়ে পড়া এটা নতুন কিছু নয় একের পর একটি আল্লাহ মাধ্যমে জানিয়ে দিলেন তাদের দবাকে কবুল করা হবে তবে শর্তহীন নয় শর্ত সাপেক্ষে সবচেয়ে বড় যেকোনা সবচেয়ে জঘন্য যেকোনুনা সেই সিরিকের অপরাধে হয়েছে কাজেই এর সেই অনুপাতে ত্যাগ তাদেরকে স্বীকার করতে হবে কি সেই ত্যাগ আলো সমকে জানিয়ে দিলাম কুম তু পুষকুত কুরানি আলোসমা বলছেন আর স্মরণ করো যখন মুসা তার সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় তোমরা বাছুরকে উপাসন নির্ধারণ করে নিজেদের উপরে জুলুম করেছ অতএব তোমরা তোমাদের রবের নিকটে ফিরে এসে দৌবা করো কি ছিল সেই তওবা। দৌবা পরস্পরকে হত্যা করো তোমরা নিজেরা একে অপরকে হত্যা করবে এর হচ্ছে তোমাদের তওবা সিদিকের অপরাধ সব থেকে ভয়াবহ জঘন্য গুরুতর অপরাধ বাছুরের পূজা করা কাজে তাদের দাওবার মাসুল ছিল চরা। চড়া মনেছিল আলসমতালকে অমান্য করত বার বার গুনায় কাজে লিপ্ত হতো এবং বলতো ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও কাজী আলসমাতাল্লাহ এবারে তাদেরকে এমন একটি কাদের শর্ত দিয়েছেন যদি সত্যিই তারা আন্তরিকভাবে তওবা করতে যায়। যদি সত্যি তারা অনুতপ্ত হয় তাহলে এই বড় ত্যাগ তাদেরকে স্বীকার করতে হবে পরস্পরকে হত্যা করতে হবে আল্লাহ পরস্পরকে হত্যা হচ্ছে। যারা অংশগ্রহণ করেনি সেই ব্যক্তিরা যে সমস্ত বনিসের ব্যক্তি বাছুরের পূজায় অংশগ্রহণ করেছিল তাদের হত্যা করবে যদিও বা সেই ব্যক্তিরা হয় তাদের আপন পিতা ভাই বা পুত্র এজন্যই আল্লাহ মহাতালা বলেছেন পরস্পরকে হত্যা করো নিজেরা নিজেদেরকে হত্যা করো তুল ফোসাখুন কারণ নিজের পিতা আপন ভাই বা পুত্রকে হত্যা করা নিজেদেরকে হত্যা করা সামিল আরেকটি মতে এ অ্যাপ সম্পর্কে বলা হয়েছে বনিসাইল জাতি নির্ধারিত দিন খনে অস্ত্র সহকারে পরস্পরের সামনে এসে উপস্থিত হবে এবং যে যাকেই সামনে পাবে তাকেই হত্যা করতে হবে কারণ যে ব্যক্তিরা সেই বাছুরের পূজায় অংশগ্রহণ করেনি তাদেরও একটি অপরাধ ছিল তাদের অপরাধ ছিল তারা সেই জঘন্য বুন বাকিদেরকে লিপ্ত হতে দেখে বাধা প্রদান করেনি বরং তাদের অপরাধ হচ্ছে তারা ছিল নির্লিপ্ত নির্লিপ্ত অপরাধ নির্ধারিত সেই মুহূর্তটি যখন চলে আসল কিছু কিছু বর্ণনা এসেছে নির্ধারিত দিনে মেঘের মতো গাড়ো করে চারদিক থেকে অন্ধকার ঘনিয়ে আসলো এবং সেই স্থানে বনিয়েছিলেন জাতি তারা একত্রে জমায়েত হয়ে পরস্পরের উপরে অস্ত্র চালনা করতে থাকলো পরস্পর হত্যা করতে থাকলো যে কবুল করা এইটা আমাদের সামনে শির্কের ভয়াবহতা এটাকে তুলে ধরে কত বড় জঘন্য অপরাধ এবং কত মারাত্মক অপরাধ শিল্কের ভয়াবহতা এর মাত্রা আমরা বুঝতে পারি এই ঘটনা থেকে অথচ আফসোসের বিষয় দুর্ভাগ্যের বিষয় আজকে বর্তমানে মুসলিমদের মধ্যে সিরিকের বিষয়ে গুরুত্বহীন বিষয়ে পরিণত হয়েছে বিভিন্ন স্তম্ভ মিনারে ফুল দেওয়া আগুনের পূজা করা এবং এর থেকেও বড় মারাত্মক শির্ক আলোচ মহাতালার দেওয়া বিধানকে বাতিল করে দিয়ে মানুষের দেওয়া বিধান দিয়ে জীবন ব্যবস্থা দিয়ে রাষ্ট্রকে সমাজকে পরিচালনা করা এবং সেগুলিকে মেনে নেওয়া হালাল হারামের বিধানকে পরিবর্তন করে দেওয়া রাষ্ট্রীয়ভাবে শিরিককে মানবরচিত সংবিধানের মাধ্যমে প্রতিষ্ঠিত করা সংরক্ষণ করা এই বড় বড় মারাত্মক এবং জঘন্য গুণাগুলোকে মানুষ বর্তমানে গুনাই মনে করে না আল্লাহ মহমদাল আমাদেরকে সতর্ক করেন হওয়ার তাহি আল্লাহবতাল্লাহ বললেন আর স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় তোমরা বাছুরকে উপাস্য নির্ধারণ করে নিজেদের উপরে জুলুম করেছো তোমরা তোমাদের রবের নিকটে ফিরে এসো তোবা করো এবং নিজেদেরকে নিজেরা হত্যা করো পরস্পর হত্যা করো এটাই তোমাদের জন্য তোমাদের রবের নিকট নিকট তোমাদের নির্ধারিত দিনে পরস্পরকে যখন হত্যা করতে শুরু করলো একদিনেই সত্তর হাজার ব্যক্তি এ শিরিকে অপরাধের কারণে নিহত হল একটি গণহত্যা তাদের উপর ঘটল তাদেরই করা অপরাধের কারণে এরপর আলো সুমাত তাদের তওবাকে কবুল করলেন যদিও তাদের যে অপরাধ সেটা হচ্ছে বিদ্যার সমতল্য অপরাধ এরপর আল্লাহ তিনি ক্ষমাসীল ইন্নাহুর রাহিম নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী তিনি হচ্ছেন দয়াময় তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন এই ঘটনার পর মুসা আলাইসাল্লামের সাথে বনে ইসরায়েলের মধ্যে শ্রেষ্ঠ বাছাইকৃত সত্তর জন ব্যক্তি তারা রওনা হয়ে গেলেন তুর পাহাড়ের উদ্দেশ্যে মোসালাইসাল্লাম বনিসের মধ্য থেকে বাছাই করে সত্তর জন শ্রেষ্ঠ ব্যক্তিকে গ্রহণ করলেন যারা ছিল তাদের নেতা এবং তাদের মধ্যে সবচেয়ে উত্তম লোক এরপর সবাই মিলে তারা গেলেন তুর পর্বতে আল্লাহ সঙ্গে সংলাপের উদ্দেশ্যে কোন কোন মুভসিনদের মতে তারা সেখানে গিয়েছিলেন মুসাল্লামের সাথে আল্লাহ মুহমতালার কাছে বন ইসাইল জাতির পক্ষ হতে ক্ষমা প্রার্থনা করার জন্য যে সমস্ত ব্যক্তিরা সেই হত্যাকাণ্ডে নিহত হয়েছিল তারা সির্কের অপরাধে লিপ্ত ছিল তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করার জন্য জীবিত ব্যক্তিদের মধ্যে এই ব্যক্তিরা গিয়েছিলেন বলেছেন এবং মোসা আপন সম্প্রদায় থেকে সত্তর জন লোককে আমার প্রতিশ্রুত সময়ে সমাবেত হওয়ার জন্য মনোনীত করল তারা লুবতাল্লাহ সঙ্গে সাক্ষাৎের জন্য গেলেন। যখন তারা সেই পর্বতে গিয়ে পৌঁছালেন মোসা আল্লাহাম পর্বতের শীর্ষে চূড়ায় আরোহণ করলেন এবং সেখানে একটি মেঘের মতো মেঘ ছিল মোসা আলাহ্লাম সেই মেঘের ভিতরে চলে গেলেন পর্বতের উপরের অংশটি ছিল মেঘে ঢাকা বাকি সত্তরজন ব্যক্তি তারা বাইরে অবস্থান করছিল আর মুসা আল্লাহ সাল্লাম তারা তিনি সে ভেতরে চলে গেলেন যখন মোসা আলাহ্লাম আলহামতালার সঙ্গে সংলাপ শেষ করে ফিরে আসলেন যে লোকেরা বনী ইসলাই শ্রেষ্ঠ সন্তান বাছাই গীতা সত্তরজন ব্যক্তি তারা একটি অদ্ভুত আবদার করে বসলো তারা মুসা আলাহ্লামের কাছে কি বলল তারা বলল হে মোসা আমরা কখনোই তোমাকে বিশ্বাস করবো না যতক্ষণ না আমরাও নিজেরা সহযোগে প্রকাশে আল্লাহকে দেখতে পাব কি উদ্দেশ্যে কেন তারা আল্লাহকে দেখতে যাচ্ছে তারা বলছে এমন আমরা কখনোই তোমাকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবো না যতক্ষণ না আমরাও আল্লাহকে দেখতে পারব কত অদ্ভুত আচরণ এই হটখারী জাতি বনী ইসরায়েলের যে ব্যক্তিরা এসেছিল তাদের করা ভয়াবহ জঘন্য গুণায়ের কারণে ক্ষমা প্রার্থনা করতে। আলোচবহা তাদের কাছে মাস্ক পেয়েছে বাছাইকৃত জন ব্যক্তি তারা এখন এক অদ্ভুত শর্ত জুড়ে দিচ্ছে তারা বলছে হে মূসা আমরা তোমাকে বিশ্বাস করবো না যদি না আমরা আল্লাহকে সচক্ষে দেখতে পাই তাদের এই চরম ধৃষ্টতা এবং বেয়াদবির কারণে জমিন কম্পিত হলো। পৃথিবী কেঁপে উঠল যে মেঘ পর্বতীর অবস্থান করছিল তার মধ্যে এক ভয়াবহ বজ্রপাত ঘটল এবং এক ভয়ঙ্কর আওয়াজে বজ্রপাতের মাধ্যমে সত্তর জন ব্যক্তি প্রত্যেকে সেখানে মৃত্যুবরণ করলো। এবং সম্পূর্ণ বিষয়টি ঘটল মুহূর্তের মধ্যে চোখের করে বলেছেন বরং তারা মূসার কাছে এর থেকেও বড় জিনিস চেয়েছিল এবং বলেছে একেবারে সামনা সামনি আমাদের দেখিয়ে দাও অতএব তাদের উপরে বজ্রপাত হয়েছে তাদের গুণাহের ধরুন আল্লাহ আকবর অকস্মাত আকস্মিকভাবে যখন এই ঘটনাটি ঘটল ঘটনার আকস্মিকতায় মোসা আলাহাম হত বিহল হয়ে বললেন কিং কর্তব্য বিমল হয়ে পড়লেন যে জাতির শ্রেষ্ঠ সত্তর ব্যক্তিকে নিয়ে এসেছেন তিনি ক্ষমা প্রার্থনা করার জন্য শ্রেষ্ঠ সন্তান তার এখন তার সামনে মৃত লাশ হিসেবে পড়ে আছে মোসা আল্লাহিসাল্লাম ভেবেভাব না তিনি যখন তার জাতির কাছে ফিরে যাবেন বাঁচিদের কাছে ফিরে গিয়ে তিনি কি জবাব দিবেন বলেছেন অতঃপর যখন তাদেরকে ভূমিকম্প পাকরাও করল তখন মূসা বললেন হে আমাদের রব আপনি যদি ইচ্ছা করতেন তবে এদেরকে আগেই ধস করে দিতে পারতেন এবং আমাকেও মুসাল্লাম আরো বললেন আমাদের কি কি সেই কাদের জন্য ধ্বংস করেছেন যা আমার সম্প্রদায়ের নির্বোধ ব্যক্তিরা করেছে এসবই হচ্ছে আপনার তরফ থেকে পরীক্ষা আপনি যা কি ইচ্ছা এতে পথপ্রষ্ট করেন এবং যা কি ইচ্ছা সরল পথে রাখেন আপনি আমাদের ওয়ালি আমাদের রক্ষক সুতরাং আমাদেরকে ক্ষমা করুন তাদের সেই সত্তর জন ব্যক্তিকে যাদের উপরে আল্লাহ গজব নাজির করেছেন পুনরায় আবারও আল্লাহ তাদেরকে জীবনদান করলেন যেন তারা তাদের রবের এই নিয়ামত লাভ করার পরে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে সবুর আদায় করতে পারে এবং আলসুমাতা এটাই বলেছেন অতঃপর এই মৃত্যুর পরে আমি তোমাদেরকে জীবিত করলাম যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো পরবর্তী ঘটনা পরবর্তী ঘটনা যাওয়ার আগে আমরা সংক্ষেপে শুধুমাত্র শিরোনামগুলো উল্লেখ করতে চাই যে ফেরাউনের মৃত্যুর পর বনি সালকে যখন আলসমহাতা উদ্ধার করলেন তাদের মধ্যে কি কি ঘটনা ঘটেছিল এক নম্বর ঘটনা মূর্তি পূজার আবদ্ধার করেছিল যখন তারা সাগর পার হল তার ঠিক পরের ঘটনা হচ্ছে মূর্তি পূজার আবদার দুই নম্বর জিহাদ করতে অস্বীকার করল ফলাফল হিসেবে মরু প্রান্তরে তারা পথ হারা হল তাদের মধ্যে আসলো যাযাবর জীবন তিন নম্বর ঘটনা আল্লাহ সুমতালার নাজিলকৃত খাদ্য মান্না এবং সালোয়া এটা গ্রহণ করতে তারা অপছন্দ আল্লা সুহামতাল্লার কাছে ব্যক্ত করল চার নম্বর বাছুর পূজায় তারা লিপ্ত হল পাঁচ নম্বর ঘটনা সত্তর জন বাধাইকৃত ব্যক্তি তারা যখন মোসাধে দূর পর্বতে গেল গিয়ে তারা আবদার করে বসলো আল্লাহকে না দেখলে আমরা বিশ্বাস করবো না মোসা তোমার এই ঘটনার পরে মোসা আলা কারণে আলাস মহামতাল তাদেরকে পুনরায় জীবনদান করলেন মৃত্যুর পরে তোমাদেরকে জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা আদায় করো এবং এরপর কি ঘটল মোসা আল্লাহাম সেই সত্তর জন ব্যক্তিকে নিয়ে এবং তাদের কাছে আল্লাহ সুহামতাল্লাহ সেই বিধানকে তিনি নিয়ে আসলেন এবং তাদেরকে বললেন তোমরা এই হুকুমগুলোকে মানও গ্রহণ করো সম্পূর্ণ বনহিসা জাতির কাছে মোসাইসাল্লাম ফেরত আসলেন আল্লাহ আল্লাহর হুকুমকে মান্য করার এবং অমান্য না করার অঙ্গীকার প্রদান করতে বললেন কিন্তু বনিস জাতি তারা বেঁকে বসল তারা বলল আগে আমাদেরকে বিধানগুলো দেখাও এরপরে আমরা ঠিক করব যে আমরা অঙ্গীকার করবো কি করব না সুবাহ বন ইসাইল জাতি খুব ভালোভাবে জানতালাম তিনি হচ্ছেন আল্লাহর পাঠানোর আল্লাহর কাজে মৌসা যে বিষয়গুলো বলছেন যা শেখাচ্ছেন সেটা সরাসরি আল্লাহ সুমত দেওয়ার মিধান আল্লাহামতাল দেওয়ার বাণী এরপরও বনি ইসাইল জাতি সেগুলোকে মেনে নিতে গ্রহণ করতে অস্বীকৃতি জানালো এবং বলল যে বিধানগুলো আগে আমরা শুনবো আগে দেখব সেগুলো কেমন বিধানগুলো জানার আগে আমরা কোনো অঙ্গীকার প্রদান করতে পারব না কত বড় এই ঘটনার হিসেবে আল্লাহ তাদের মাথার উপরে সম্পূর্ণ তুর পর্বতকে জমিন থেকে উঠিয়ে ফেললেন এবং এই দৃশ্যটা আমরা কল্পনা করতে পারি একটি সম্পূর্ণ পর্বত যখন একটি জাতির মাথার উপরে জমিন থেকে উঠে আসে যেন এখনই তাদেরকে সম্পূর্ণ ধসিয়ে দিতে যাচ্ছে বিশাল পর্বতকে আলসুমাত্র মাথার উপরে মেঘের মতো বিচরণশীল অবস্থায় রেখে দিলেন মূসা আল্লাহাম তখন তাদেরকে বললেন তোমরা আলসুমতার আদেশকে মেনে নাও নয়তো এই পর্বত ভেঙে পড়বে উনি জাতির এই অঙ্গিকার গ্রহণ করার প্রসঙ্গটি আমাদের পাই আলসু মাহতাল কোরআনে বিভিন্ন স্থানে অনেকবার আলসু মাহ্লাহ বর্ণনা করেছেন কারণ এটা ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাওরাত ওরা খিতাব হচ্ছে এবং তার কাছ থেকে অঙ্গীকার নেওয়া হচ্ছে এখানে যা আছে এই বিধানগুলোকে তোমরা সুদৃঢ়ভাবে এগুলোকে ধারণ করবে আর যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের মাথার উপরে তুলে ধরেছিলাম এই বলে যে তোমাদেরকে যে কিতাব দেয়া হয়েছে এটাকে সুদৃঢ়ভাবে ধারণ করো ওয়াজকুরু মা ফিহি হি লাল এবং এর মধ্যে যা কিছু রয়েছে সেগুলোকে স্মরণ রাখো যেন তোমরা তা কো অর্জন করতে পারো যেন তোমরা ভয় করতে পারো মোহসিলা বলেছেন গেল। সাথে সম্পূর্ণ জাতি তারা সিরদায় পড়ে গেল ইবনে আব্বাস সাজি ইন রহমাদী বলেছেন যদিও তারা সিরদা করছিল কিন্তু তারা তাদের কপাল এবং নাকের উপরে ভর করে সিরজা করেনি বরং তারা তাদের গালের উপর ভর করে সিদ্ধা করছিল কাজ হয়ে এবং এক চোখ দিয়ে দৃষ্টি রাখছিল সেই পর্বতের উপরে যে এটা না আবার তাদের উপরে ধসে পড়ে তাদের একটা চোখ দিয়ে তারা সেই দৃষ্টি রাখছিল সেই বিতরণশীল পর্বতের উপরে এই ঘটনাটিও একই সঙ্গে তাদের আন্তরিকতার অভাব ইতিহাসের অভাব এবং বক্র মানসিকতার প্রতিফলন তারা আশঙ্কা করছিল তাদের মধ্যে ভয় হচ্ছিল যে এই পর্বত যদিও আমরা সিদ্ধা করছি যদি আমরা মেনে নেওয়ার জন্য কাছে ওয়াদা করেছি পরো যে কোনো মুহূর্তে এই পর্বত তাদের উপরে ধসে পড়তে পারে নিশ্চিন্ত করে দিতে পারেন জমিন আর যখন আমি তুলে ধরেছিলাম পর্বতকে তাদের উপরে তারা ভয় করতে লাগলো যে এটি তাদের উপরে আমি তাদেরকে বললাম ধারণ করো সুদৃঢ় যা আমি তোমাদেরকে প্রদান করেছি এবং স্মরণ রেখো যা এর মধ্যে রয়েছে যেন তোমরা বাঁচতে পারো যেন তোমরা তাক্য অর্জন করতে পারো শরণ করা যেতে পারে যে অঙ্গিকার গ্রহণ করার প্রসঙ্গে আল্লাহতাল্লাহ কোরআানে কথা বলেছেন এই অঙ্গিকার গ্রহণ করার প্রসঙ্গে আমরা এর আগেও কথা বলেছি আদম আলাহিসাল্লামের অংশ আলোচনায় আমরা উল্লেখ করেছি আল্লাহ মহামতাল্লাহ বনি আদম সমস্ত সন্তানদের কাছ থেকে আলহামতাল আদম আলাইস্লামের সমস্ত সন্তানদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন দুনিয়াতে পাঠানোর পূর্বের আল্লাহ প্রশ্ন করেছিলেন আল্লাহ আমি রব নই বনি আদম আছেন অবশ্যই আয়াতে আলহাত এই অঙ্গীকার গ্রহণ করার কথাটি উল্লেখ করেছেন সমস্ত আদম সন্তানের কাছ থেকে আলহতালা যে আমাদের রব আলস্তু বিরবিকম ঠিক এর পরের আয়াতেই আল্লাহ উল্লেখ করেছেন বনি শ্রেণীর কাছ থেকে অঙ্গীকার গ্রহণের বিষয়টি আলোচনা তারা বলেছেন ওয়া আর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এবং দূর পর্বতকে তোমাদের উপরে তুলে ধরলাম এবং বললাম অসমালু শক্তভাবে দৃঢ়ভাবে ধারণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি এবং শোন তখন তারা বললো তারা জবাব দিয়ে বলেছিলাম শুনলাম কিন্তু অমান্য করলাম এই অমান্য করা এটা হচ্ছে যখন আল্লাহের কাছ থেকে তুর পর্বতকে নামিয়ে দিলেন বিপদ কেটে গেল তার পরবর্তী ঘটনা এমনি কাশির রহম তিনি বলেছেন যখন করে দেখলো কিন্তু অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.facebook.com slash raindrops our youtube channel www.youtube.com slash raindrops media